পরিবেশিত হবে সর্বশ্রেষ্ঠ মানুষরা আলহামদুলিল্লাহ এক এক করে সকল পর্ব আলোচনা শেষ করার মাধ্যমে আমরা আমাদের আলোচ্য সিরিজের শেষ পর্ব চলে এসেছি এবং আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় শেষ হবে আবু করছি ওফহাতের ঘটনা দিয়ে তবে তার আগে আমরা আবু করাসিদ্দিকের মর্যাদার প্রসঙ্গে বিভিন্ন ঘটনা উল্লেখ করার চেষ্টা করব এবং বিভিন্ন বিভিজ বিষয় যেগুলো হয়তো বা আগের পর্বগুলোতে উঠে আসেনি যে কোনো ব্যক্তি যখন আমাদেরকে ছেড়ে চলে যান কোনো মানুষ চলে গেলেও তিনি স্মরণীয় হয়ে থাকেন তার কাজের মাধ্যমে দীর্ঘ যাপন করে একজন ব্যক্তিকেও যখন আমরা স্মরণ করি কখনো কখনো এক বা দুই কথাতেই তার সারা জীবনের সামারিকে তুলে ধরি অথচ আবাসির দিক সেই সমস্ত মহান ব্যক্তিদের একজন তিনি যার সম্পর্কে অনেক কিছু বলার পরেও কথা থেকে যায় আমাদের এই পর্বে সেই বিষয়গুলোই আমরা নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো আবাসির দিকে মর্যাদাকে তুলে ধরবে এবং আগের পর্বগুলোতে এই প্রসঙ্গে আলোচনা করা হয়নি প্রথমে আমরা রসুল্ল সাল্লাইসাল্লামের সঙ্গে অব্বরাসিদ্দিকের একটি টুকরো স্মৃতি দিয়ে শুরু করতে চাই যেটা মদিনার জীবনের ঘটা ঘটনা মদিনায় প্রথম দিকের ঘটনা যখন তারা হিজরত করে চলে এসেছিলেন সেই সময় সাহবা এখরামদের মাঝে দারিদ্র ছিল তাদের সমস্ত সহায় সম্পত্তি ছেড়ে তারা মদিনায় হিজরত করে এসেছিলেন দিনটি ছিল প্রচণ্ড গরমের দিন আবুকরাসিদ্দিক দুপুরবেলায় প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে আসলেন অমর রতলানহু তিনি সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন তিনি আবুকরের আগমনের সংবাদ পেয়ে বললেন হে আবুকর এই সময় তুমি এখানে কি ব্যাপার আবুকর বললেন অত্যন্ত ক্ষুধার কারণে আমি এখানে এসেছি ওমর বললেন আল্লাহর কসম আমিও তো অত্যন্ত ক্ষুধার কারণেই এখানে এই সময় এসেছি তারা দুইজনেই এসেছিলেন মসজিদে রাসুল উল্লা সাল্লা সাল্লামের কাছে অর্থাৎ যদি রাসুল্লাহ সাল্লাহ আসালাম তাদেরকে এই বিষয়ে কিছু সহযোগিতা করতে পারেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাহাবায় গ্রামদের ছিলেন আশ্রয়স্থল এবং শুধু সাহাবাইক্রাম নয় সমস্ত মানুষের আশ্রয়স্থল হচ্ছেন রাসুলুল্লাহ সাল্লাম সেই দুজন দুপুরবেলায় ক্ষুধার্ত অবস্থায় নবী করিম সাল্লি সাল্লামের কাছে আসলেন মসজিদে রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম তিনি বের হয়ে আসলেন তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই সময় তোমরা এখানে তারা উভয়ে বললেন অত্যন্ত ক্ষুধার কারণে আমরা এখানে এসেছি নবী বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম করে বলছি আমিও ক্ষুধার কারণেই এই সময় ঘর থেকে বের হয়েছে। কাজেই তারা তিনজনই সেই তিনজন বিশিষ্ট ব্যক্তি সেই সময় ছিলেন ক্ষুধার্ত অবস্থায় তারপর নবী করিম সাল্লা সাল্লাম তার দুইজন সাথীকে নিয়ে আবু আইউবালানসার ইরাদু তার বাড়িতে গেলেন আবু আইউব সেই সময় বাড়িতে ছিলেন না তারা দরজায় আওয়াজ দিলেন আবু আইয়ুবের স্ত্রী দরজা খুলে বললেন আল্লাহর নবী এবং তার সাথীদেরকে স্বাগতম নবী করিম সাল্লুসাল্লাম বললেন আবু আয়ুব কোথায় তিনি বললেন খেজুর বাগানে নবীজি সাল্লাহসাল্লাম তার দুই সাথীকে নিয়ে সেখানে গেলেন আবু আইয়ুব তাদেরকে দেখে বললেন আল্লাহর নবী এবং তার সাথীদেরকে স্বাগতম এমন সময় তো আপনারা আগমন করেন না আপনি তো এমন সময় আসেন না নবীজি বললেন সত্যই বলেছ এরপর আবু আইউব আল আনসারি তার বাগান থেকে একটি খেজুরের ছড়ি কেটে নিয়ে আসলেন সেখানে কিছু খেজুর ছিল পাকা কিছু ছিল কাঁচা নবী করিম সাল্লাহসাল্লাম বললেন এত কিছুর প্রয়োজন ছিল না আবু আইব বললেন আমি জানি আপনি এই ধরনের খেজুর পছন্দ করেন যেখান থেকে ইচ্ছা যেখান থেকে পছন্দ আপনি বেছে বেছে খেতে পারেন এবং এর সাথে আমি আরও কিছু বিষয় যোগ করছি নবী করিম সাল্লিম বললেন যদি তুমি কোনো পশু জবাহ করতে চাও তাহলে দুগ্ধবতী পশুকে জবাহ করবে না এরপর আবুইব আল আনসারি একই ছাগল বা ভেড়া জবাহ করলেন এবং তার স্ত্রীকে বললেন ভালো করে রুটি তৈরি করো তারপর খাদ্য প্রস্তুত হলো নবী করিম সাল্লি সাল্লামের সামনে এই সমস্ত খাবারগুলোকে উপস্থাপন করা হলো তারা তিনজনই সেই খাবারগুলো গ্রহণ করলেন খেজুর রুটি গস্ত নবী করিম সাল্লুসাল্লাম আবুয়াইবকে বললেন এখান থেকে কিছু খাবার ফাতিমার কাছেও পৌঁছে দিও কারণ সে আজ পর্যন্ত এই রকম খাদ্য কখনো খায়নি এরপর আবু ইউব আল আনসারি ফাতিমা রাজিজানহার কাছে আসলেন তিনিও খেলেন তৃপ্ত হলেন ওদিকে নবী করিম সাল্লা সাল্লাম তার দুই সাথীদেরকে সামনে রেখে বলছিলেন রুটি গোস্ত শুক্ন, ভেজা খেজুর এত কিছু কিছু আগে যারা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না আল্লাহ সুবাহ তাল্লার রহমতে তাদের সামনে এখন এত উত্তম খাবার আল্লাহ সুহামতাল্লাহর নিয়ামতকে উপলব্ধি করে নবী করিম সাল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে অস্ত্র ছড়তে লাগলো পানি ছুটতে লাগল তিনি বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম অর্থাৎ আল্লাহর কসম করে তিনি বললেন নিশ্চয়ই কিয়ামতের দিন এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবী সাল্লাহ সাল্লামের দুইজন সাথী আউ অকর এবং অমর এই কথা শুনে তারা থমকে গেলেন নবীজি সাল্লা সাল্লাম তাদের চেহারার অবস্থা দেখে বললেন তোমরা যদি এই ধরনের নিয়ামত পাও তাহলে বিসমিল্লা বলে খাবে এবং খাবার শেষ হওয়ার পর বলবে ওই আল্লাহর জন্যই এই সমস্ত প্রশংসা তিনি আমাদেরকে তৃপ্তি সহকারে আহার করালেন এবং আমাদের প্রতি অনুগ্রহ করলেন তখন তোমাদের এই দোয়া কাফারা হয়ে যাবে শুরুতেই এই ঘটনাটি বর্ণনা করার উদ্দেশ্য উল্লেখ করার একটি কারণ হচ্ছে এই ঘটনাটি আমাদের সামনে একটি উদাহরণ হিসেবে চলে আসে এবং তুলে ধরে রাসুল্ল্লাহ সাল্ল সাল্লামের সঙ্গে আউকর এবং অমরের ঘনিষ্ঠতা সাহচর্য কেমন ছিল তারা যেখানে যেতেন একসাথে যেতেন একসাথে সফর করতেন যে দৃশ্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম দেখতেন সেই দৃশ্যের সাথী থাকতেন আউুকর এবং অমর এমনকি ক্ষুধার্ত অবস্থাতেও তারা একে অপরের সঙ্গে একই অবস্থায় থাকতেন ক্ষুধা নিবারণের ক্ষেত্রেও খাবারের সময়েও তারা ছিলেন পরস্পরের সাথী তাদের স্বাভাবিকভাবে আউ্বকর এবং অমর রাজিউল্লাহুমা তারা রাসুউল্লা সাল্লাহ আসলামের সঙ্গে অন্যান্যদের তুলনায় বেশি সময় পেয়েছেন ঘনিষ্ঠতা লাভ করেছেন জীবনভর তারা একে অপরের সাথী ছিলেন তাদের আউকার সিদ্দিকের জীবন যদি আমরা জানতে চাই নবী করিম সাল্লাহ আসলামের জীবন জেনেই সেটাকে জানতে হয় একই কথা অমার ইবনুল খাতাব রহিদ লানহোর ক্ষেত্রেও প্রযোজ্য তাদের একজনের জীবন অন্যজনের জীবনের সঙ্গে জড়িত হয়ে আছে দ্বিতীয় ঘটনা বিলাল রহিউ লহুকে মুক্তি প্রদানের ঘটনা আবু অকরা হ মক্কা সেই প্রথম যুগেই বিলাল রহিতলানহুকে খরিদ করে আজাদ করে দিয়েছিলেন বিলাল সেই সময় থেকে মুক্তই ছিলেন আবু সিদ্দিক শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই সেই দরিদ্র অসহায় দাসদেরকে কিনে আজাদ করে দিতেন কিন্তু এরপরেও প্রচলিত প্রথা অনুসারে যে যাকে মুক্ত করে দিত সেই ব্যক্তি কৃতজ্ঞতা স্বরূপ সেই মুক্তকারী ব্যক্তির সঙ্গেই থেকে যেতেন বিলাল রহিতলানহু তিনিও ছিলেন এমনই একটি অবস্থায় সেই সময়টা হচ্ছে যখন আবুকর সিদ্দিক খলিফা হয়েছেন এবং তিনি আল্লাহ রাস্তায় মুজাহিদিনদেরকে নিয়োগ করছিলেন একত্রিত করছিলেন মদিনায় একত্রিত করা হচ্ছিল এবং এরপর তাদেরকে ইরাকে পারস্ব সাম্রাজ্যের বিরুদ্ধে কিংবা শামে বাহিনীর সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছিল আউ ও করসিদ্দিক সেই মুজাহিদ্দিনদেরকে একত্র করছিলেন এবং আল্লাহর জমিনে পাঠিয়ে দিচ্ছিলেন আল্লা দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এবং আল্লাহ সফে আল্লাহ রাস্তায় জিহাদ পরিচালনা করার জন্য বিলাল সেই দৃশ্যগুলো দেখছিলেন লোকেদের আসা যাওয়া দেখছিলেন এই দৃশ্যগুলো তার অন্তরে এক তোলপাড় সৃষ্টি করল আলোড়ন সৃষ্টি করলো। তিনিও তার হৃদয়ের গভীরে আল্লা রাস্তায় বের হওয়ার দারণা অনুভব করতে পারছিলেন এরকম একটি অন্তরের অস্থিরতা নিয়ে তিনি খলিফা উবকরের কাছে আসলেন এবং বললেন ইয়া খলিফা তো আপনি যদি এই উদ্দেশ্যেই আমাকে মুক্ত করে দিয়ে থাকেন যে আপনি চান আমি আপনার কাছাকাছি থাকি এবং विनिमयार्ज से वरत रखते हैं तो हमें इच्छा के प्राधान्य देव अपन पशे ही थकब और जो शुदुम्र यही मुक्ति दिए थे एकम्र आल्लर जन्म के माफिक सिद्धान अनुमति दिए थकेंतार सूझ दान कर जे सिद्धान इहकाल और परकाल उभयी तामति दान करें आल्लर रास्त जिहदे सामिल हो जा ओ अकर सिद्दीक अवश्य एकम्र आल्लहर मेंलाल के मुक्त करें क्योंकि आउअर सिद्दीक विलाल के भलोबाशत सहचर् के पसंद करतें चाहत बिलाल तरह सेकुन आउअकर सिद्दीक विलाल के बी तो तुम्हें एकम्र आल्ला तुम्हार मन जिहद फिसाबिल्ला संगे सम्पृक्त हो जाए तो हमले तुम्हें सेटाई करो हमें तुमको वरत रखबना क्योंकि तुम्हें रखते चावर एक कारण छो तुम से आजान तुम्हें खूब मन पड़े আবুকার সদিক আরও বললেন যাই হোক এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে একদিন আমাদেরকে অবশ্যই একে অন্যের থেকে আলাদা হয়ে যেতে হবে পৃথক হয়ে যেতে হবে এবং সেই পৃথক হয়ে যাওয়া হচ্ছে স্থায়ী পৃথক হয়ে যাওয়া একমাত্র আখিরাতে আমরা একে অন্যের সঙ্গে পুনরায় মিলিত হতে পারবো কাজেই যখন আমাদেরকে পৃথক হয়ে যেতে হবে এবং একে অন্যের রাস্তায় আলাদাই হয়ে যেতে হবে তাহলে জেনে রাখো হে বিলাল তোমার প্রতি আমার উপদেশ তোমার প্রতি আমার উপদেশ হচ্ছে সব সময় ভালো কাজ করবে এই কাজই হবে তোমার দুনিয়াতে চলার পাথেও এবং আল্লাহল এই কাজগুলোকেই তোমার জন্য প্রমাণ হিসেবে রেখে দেবেন বিলাল রাইতলানহু বললেন জজাক আল্লাহ মিন ওয়ালিনে আমা ও আখুন ফিল ইসলামি খৈরা বিলাল আউ্বর সিদ্দিককে আল্লাহ সুতলার পক্ষ থেকে উত্তম লাভ করার দোয়া জানিয়ে জিহাদে সামিল হয়ে গেলেন চলে গেলেন শামে সিরিয়াতে সাইদ বিন আমির রহিতানহুর বাহিনীর সঙ্গে তিনি আল্লাহ রাস্তায় জিহাদে সামিল হয়ে গেলেন এরপর আমরা দেখতে পাই আউর সিদ্দিকের সঙ্গে বিলাল রয়েতলানহুর আর কখনোই সাক্ষাৎ হয়নি কারণ এই ঘটনার কিছু পরেই আউ বকর সিদ্দিক তার ওফাত হয়ে যায় তৃতীয় ঘটনা যে ঘটনায় আউ অকর সিদ্দিক সাহবাইকেরমদেরকে উপদেশ দিয়েছিলেন ধৈর্য ধারণ করার জন্য এবং একে অপরের প্রতি সহনশীলতা অবলম্বন করার জন্য এই ঘটনাটিও জিহাদ ফিসাবলিল্লার সঙ্গে সম্পৃক্ত আবু ওকর সিদ্দিক যখন জিহাদ ফিসাবলিল্লার জন্য লোকদেরকে মদিনাতে একত্রিত করছিলেন রিক্রুট করছিলেন ইএমএন থেকে দক্ষিণ অঞ্চল থেকে লোকেরা এসে মুসলিম সেনাবাহিনীতে যোগদান করছিলেন আবু ওকর সিদ্দিক তাদের হাতে যুদ্ধের পতাকা তুলে দিচ্ছিলেন বিভিন্ন দূর দূরান্তের অঞ্চল থেকে মুসলিমরা এসে মদিনাতে একত্রিত হচ্ছেন এই বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের স্বভাব প্রকৃতি বিভিন্ন ধরনের ছিল মদিনার লোকেদের আচার আচরণ ছিল এক ধরনের বাইরের লোকেদের আচার আচরণ ছিল আরেক ধরনের মদিনার যারা সাহাবাহিকরাম ছিলেন তারা একটি উল্লেখযোগ্য সময় রাসুল উল্লা সাল্লি সাল্লামকে কাছে পেয়েছেন কাজে রাসুল উহ্লামের পরশে তাদের আচার আচরণ আখলাখ অন্য মাত্রার ছিল রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাদের জীবনকে ভেতর এবং বাহির উভয় স্থান থেকেই পরিবর্তন করে দিয়েছিলেন যে সৌভাগ্যবান ব্যক্তি যত বেশি রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহায্য লাভ করেছিলেন তার চরিত্র তত বেশি উন্নত হয়ে যেত কিন্তু এখন যারা মদিনাতে আসছিলেন তারা মাত্রই মুসলমান হয়েছেন তাদের মধ্যে এমন ব্যক্তি অবশ্যই কেউ কেউ ছিলেন যারা রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন তবে সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য সাক্ষাৎ আমরা জানি যারা মুসলিম অবস্থায় রসুলুল্লাহ সাল্লামকে দেখেছেন তারাই সাহাবিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন অনেক সময় আমরা মনে করি ইসলামের সেই প্রাথমিক যুদ্ধগুলো বিজয় অভিযানগুলো ফুতুহাদগুলোতে শুধুমাত্র সাহাবাইকরামরাই অংশগ্রহণ করেছেন কিন্তু বাস্তবে সাহাবাইকরামদের সংখ্যা ছিল অল্প সাথে ছিলেন আরও অন্যান্যরা তাবিহিররা ছিলেন যারা উল্লেখযোগ্য পরিমাণ সময় রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহায্য লাভ করেছেন এমন সাহাবাদের সংখ্যা খুব বেশি ছিল না মক্কায় যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে ইসলাম গ্রহণ করেছিলেন হিজরত করেছিলেন মহাজিরিন তাদের সংখ্যা কত ছিল তাদের সংখ্যা ছিল মাত্র একশোর কিছু বেশি মাত্র কাদের সেই সংখ্যা এক স্পর্শ করতে পারছে না মাত্র একশোর কিছু বেশি ছিলেন মহাজিরিন একরামদের সংখ্যা কিন্তু অবশ্যই সেই একশো জনের কিছু বেশি সাহাবাই কর্মদক্ষতার দিক থেকে আল্লাহ পথে অবদানের দিক থেকে একা এক একটি জাতি সমতুল্য ছিলেন উম্মাস সমতুল্য ছিলেন অপরদিকে মদিনায় আনসারদের সংখ্যা মহাজিরিনদের তুলনায় অবশ্যই কিছু বেশি ছিল কিন্তু এটাও অনেক বেশি এভাবে আমরা বলতে পারি না বাইয়াতের হৃদয়ানের ঘটনা আমরা জানি রাসুউল্লাহ সাল্লাহ আসলামের হাতে হাত রেখে সাহাবাইকরাম যারা বাইয়াত করেছিলেন তাদের সংখ্যা ছিল মাত্র চৌদ্দো শত রাসু সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন সেই বাহিনীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র দশ হাজার বিদায় হজের সময় মুসলিমদের সংখ্যা নব্বই হাজার এবং রাসুউল্লাহ সাল্লি সাল্লাম যখন তিনি মৃত্যুবরণ করেন সেই সময় একশত চব্বিশ বা এক লক্ষ চব্বিশ ছিল কিন্তু এই সংখ্যার মধ্যেও যারা উল্লেখযোগ্য পরিমাণ নবী করিম সাল্লাহলামকে কাছে পেয়েছেন উল্লেখযোগ্য সময় পরিমাণ তাদের সংখ্যা অবশ্যই অনেক কমে আসবে কাজে সার কথা হচ্ছে মূলত মদিনার সাহাবা একরাম আনসারি সাহাবা একরাম যারা এই রাসু সাল্লাস্লামের ব্যবহারের মাধ্যমে সবচেয়ে বেশি উন্নত চরিত্রের অধিকারী হয়েছিলেন অপরদিকে সেই ঘটনার সময় আবু করসদ্দিক ইসলামী খিলাফার চতুর্দিক থেকে লোকেদেরকে মদিনাতে নিয়োগ দিচ্ছেন যুদ্ধের বাহিনীতে সামিল হওয়ার জন্য তারা মাত্রই মুসলমান হয়েছেন তাদের চরিত্রের কিছু ত্রুটি বিচ্চতি ছিল কেউ কেউ হয়তো একটু কঠোর প্রকৃতির ছিলেন একটু উগ্র মেজাজের ছিলেন মদিনার লোকজন এই বিষয়গুলোর কারণে কিছুটা অস্বস্তি কাদের মধ্যে সৃষ্টি হয়েছিল আউকার সিদ্দিক তাদের মধ্যে এই বিষয়টাকে ধরতে পারছিলেন আউকার সিদ্দিক তখন সমস্ত সাহবাহিক রামদেরকে একত্রিত করলেন এবং এই প্রসঙ্গে মেম্বারে উঠে দাঁড়িয়ে একটি ক্ষুদার প্রদান করলেন তিনি বললেন আমি আপনাদেরকে আল্লাহ নামে কসম করে বলছি ওই সমস্ত লোকেদের সাথে আপনারা ধৈর্য অবলম্বন করুন যদি তাদের কথা বা দৃহ ধারালো হয় তাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই যদি তারা আপনাদের কমকে অপমান করে ধৈর্য ধারণ করুন তাদের উত্তরে কিছু বলার প্রয়োজন নেই যতক্ষণ না এমন কিছু হয়ে যায় যেটা অপরাধ যার জন্য শাস্তি প্রদান করতে হয় অবকর স্মৃতি বললেন তাদের ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করুন কারণ তারাই সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহউজাল হেরাকাল এবং রোমানদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার করবেন কাজেই এটা কি আমাদের জন্য উত্তম নয় যে আমরা তাদের ভুলগুলোকে উপেক্ষা করি এবং এড়িয়ে যাই মুসলিম রাজা বাবা বললেন হ্যাঁ আউ অকরা বললেন তারাই হচ্ছেন দিনের দিক থেকে আপনাদের ভাই এবং শত্রুদের বিরোধী পক্ষ আপনাদেরও তাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সুতরাং তাদের প্রতি সহনশীল হন ধৈর্যশীল হন আউকরাসিদ্দিক তার কথাগুলোর মধ্যে তার যে প্রজ্ঞা সেই বিষয়টি ফুটে ওঠে সেই সমস্ত লোকেরা মাত্রই মুসলিম হয়েছেন তারা তখনও ইসলামের প্রভাবে তাদের আখলাকে উৎকর্ষতা অর্জন করতে পারেননি তার বিয়া গ্রহণ করতে পারেননি কিন্তু তারাই হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যারা মুজাহিদিনদের ভিত্তি তাদের মাধ্যমেই কুফরের শিকরকে উৎপাটন করা হবে তারাই অংশগ্রহণ করবেন আল্লাহ সুফতআল রাস্তায় জিহাদে যেটা ইসলামের সর্বোচ্চ স্তর জরুওয়ান আল ইসলাম কাদের আউকরা স্থিতিক তাদের এই নিবেদন এবং বড় অবদানের দিকে লক্ষ্য রেখে ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে এড়িয়ে যেতে নাসিহা প্রদান করছিলেন এবং এই নাসিহা একটি চিরায়ত নাসিহা সব যুগে সব সময়ের জন্যই প্রযোজ্য যখনই কোনো ব্যক্তি ইসলামের জন্য কোনো বড় অবদান রাখেন উপকারী কাজ করেন উম্মার প্রতি কাজ করেন বিপরীতে হয়তো তার মধ্যে কিছু ছোটোখাটো ভুলভ্রান্তি থাকতেই পারে মানুষ হিসেবে এটা থাকাই স্বাভাবিক আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই কিন্তু বড়ো অবদানের দিকে লক্ষ্য রেখে আমাদের উচিত আমাদের মুসলিম ভাইদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করা এড়িয়ে যাওয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং বিশেষ করে যখন যুদ্ধের সঙ্গে তারা জড়িত তাদের অনেকেই ছিলেন বিভিন্ন গোত্র থেকে আসা গোত্রীয় যোদ্ধা তাদের জীবন কেটেছে যুদ্ধের ময়দানে কাজেই সেই রুক্ষ পরিবেশ যুদ্ধের পরিবেশ এগুলোর কারণে তাদের চারিত্রিক কিছু কঠোরতা ছিল কাজেই যারা যোদ্ধা তাদের কাছ থেকে এই ধরনের কিছু কঠোরতা আসতেই পারে তাদের অভিজ্ঞতা এবং প্রভাবের কারণে পরিবেশের কারণে যেখানে হয়তোবা কোমল হৃদয়ের অধিকারী মানুষেরা ঘরে বসে আছেন পেছনে অবস্থান করলেন বিপরীতে এই সমস্ত শক্তিশালী মানুষেরাই সামনের দিকে চলে আসলেন আল্লাহর আস্তে আল্লাহর দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এরপরেও সাহবায়ক রাম তারা সবসময় চাইতেন চারিত্রিক দিক থেকে নিখুত হওয়ার জন্য একটি দিকে তারা শক্তিশালী হবেন আরেক দিকে তারা দুর্বল থাকবেন সাহবা এখকরাম সেটা চাইতেন না তাদের মধ্যে দুই ধরনের গুণাবলীরই অসাধারণ সমন্বয় হয়েছিল বিশ্বাসীদের প্রতি মৌমিনদের প্রতি মুসলিমদের প্রতি তারা ছিলেন ফুলের মতো কোমল রিদের অধিকারী অপর দিকে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তারা ছিলেন ইস্পাতসম পাহাড়ের মতো কঠোর কাজী আউসিদ্দিক সাহবা একরামদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা কিছুটা অপেক্ষা করুন কিছুটা সহনশীলতা অবলম্বন করুন একসময় আপনাদের সাহচর্য লাভ করার মাধ্যমে এই নতুন মুসলিম হওয়া লোকেরাও তাদের চরিত্রকে উন্নত করে নেবে তাদের আচার আচরণ বদলে যাবে কাজেই তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করুন এবং তাদের প্রতি ধৈর্য ধারণ করুন আবু ও কারিদ্দিকের অসাধারণ নাসিহা এবং পারস্পরিক সহনশীলতাকে জাগিয়ে তোলার একটি উদাহরণ চতুর্থ ঘটনা এই ঘটনায় আবু ও কারাসিদ্দিকের মধ্যে থাকা ইসলামের জন্য যে ভালোবাসা আল্লা সুহাম তাল্লার জন্য যে ভালোবাসা সেটা ফুটে ওঠে আবু ওকর সিদ্দিকের সেই ঘটনাটি ছিল তিনি মদিনাতে ছিলেন সেই সময় এবং সেখানে ইহুদিদের একটি মুজলিশে তিনি গিয়েছিলেন সেটি ছিল একটি মাদ্রাসা সেখানে ইহুদিরা তাদের ছাত্রদেরকে তওরাত শিক্ষা দিত আবুকর ফানহাস এটা আছে ইহুদি পণ্ডিত তার কাছে গিয়ে বললেন ওয়াই হাকা ইয়া ফিন লক্ষ্য করে বললেন হে ফিন ধিকার তোমাকে তুমি সাবধান হোক তোমার জন্য দুর্ভোগ আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো ইত্তাক্লা ও আসলিম আল্লাহর কোসম তুমি অবশ্যই জানো মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহ রাসুল তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী সহকারে আগমন করেছেন এবং এই কথা লিপিবদ্ধ রয়েছে লেখা রয়েছে তোমাদের কাছে আশা আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলে সেখানে তোমরা এই কথাগুলোকে দেখতে পাও আও ফেনহাসদিকের কথার জবাবে ব্যঙ্গ বিদ্রুপ শুরু করল সে বলল আবু বকর আল্লাহর কোসুম আল্লাহর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই বরং তোমাদের আল্লাহ আমাদের কাছে চায় আমরা কোনো প্রয়োজনে তার কাছে প্রার্থনা করি না দোয়া করি না বরং আল্লাহ আমাদের কাছে প্রার্থনা করেন আমরা তার নিকট সাহায্যের মুখাপেক্ষী নয় অথচ তোমাদের আল্লাহ আমাদের সাহায্য ছাড়া চলতে পারেন না আমাদের সাহায্য ছাড়া তিনি চলার কোনো উপায় থাকলে আমাদের কাছে অর্থ চাইতেন না দান খৈরাত চাইতেন না তোমাদের রাসুল বলে থাকেন আল্লাহ তোমাদেরকে সুদ গ্রহণ করতে নিষেধ করেছেন অথচ তিনি আমাদেরকে সুদ দিয়ে থাকেন তিনি অভাবমুক্ত হলে আমাদেরকে সুদ প্রদান করবেন কেন মূল ঘটনা ছিল মদিনাতে আসার পর মুসলিমদের সঙ্গে মদিনায় থাকা সকল গোত্রগুলো ইহুদিদের চুক্তি হয়েছিল এবং সেখানে চুক্তির শর্ত ছিল যে মদিনার উপর যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে তাহলে তারা সম্মিলিতভাবেই সেই শত্রুদেরকে প্রতিহত করবেন কাজী আল্লাহ রাস্তায় অর্থ খরচ করার বিষয় আসতো সেখানে ইহুদিদেরকেও দানের জন্য উৎসাহিত করা হতো এবং ইসলামের নিয়ম থেকে আমরা জানি যে দান করলে আল্লাহ রাস্তায় আল্লা সুকাল বিনিময়ে আরও অনেক বেশি অর্থ সম্পত্তি প্রতিদান দান করেন এটাকেই বাজে ভাষায় ব্যঙ্গ করে বিদ্রূপ করে কটাক্ষ করে ফনহাজ সে বলছিল যে তোমাদের আল্লাহ খালি দান খৈরাতের কথা বলেন আর দান করলে বেশি প্রতিদান দেবেন তার মনে এটা তো এক ধরনের সুদ খুবই অবান্তর কথাবার্তা এবং অপমানজনক কথাবার্তা অধ্যুত্বপূর্ণ কথাবার্তা এই ধরনের কথাবার্তার জবাব মুখে দেওয়া প্রয়োজন নেই ফিনহাজ বলল তোমাদের আল্লাহ দরিদ্র আর আমরা ধনী আউ ওকর সিদ্দিক স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গেলেন এবং ফিনহাসের মুখে প্রচণ্ড আঘাত করে বসলেন এবং তিনি তাকে ততক্ষণ পর্যন্ত আঘাত করলেন যতক্ষণ না সে মাটিতে পড়ে যায় এবং আহত হয়ে যায় তাকে প্রহার করার পর আউ সিদ্দিক বললেন আল্লাহর কসম করে বলছি যদি তোমাদের সঙ্গে আমাদের কোনো চুক্তি না থাকতো তোমার এই কথার জন্য আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলতাম ফিনহাস এই ঘটনার পর সে রাসুল্লা সাল্লুসাল্লামের কাছে এসে নালিশ করল সুমান এই ঘটনাটির আরেকটি দিক এই ঘটনার মাধ্যমে উন্মুক্ত হচ্ছে ইসলামের ন্যায় পায়ণতার দিকটি ফিনহাস এসে নালিশ করছে কার কাছে রাসুল উল্লা সাল্লালামের কাছে যদিও বাসী একজন ইহুদি কাজেই মদিনাসী লোকেরা ইভেন তারা যদি অমুসলিমও হতো ইহুদিও হতো তারা জানতো যে মুহাম্মদ সাল্লামাম এমন একজন ব্যক্তি যার কাছে আসলে কোনো ঘটনার ন্যায় বিচার পাওয়া যায় এমনকি যদি সেই বিচার নিয়ে আসা হয় তার বিরুদ্ধে যে কিনা রসুল্লাহ সাল্লাহামের সবচেয়ে বড় সাথী আউ্বকরের বিরুদ্ধেও বিচার নিয়ে মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে আসা যায় ন্যায় বিচারের আসায় এবং মদিনায় এই ঘটনা ছাড়াও একাধিক ঘটনা রয়েছে যেখানে ইদিরা নিজেদের সর্দারকে বাদ দিয়ে যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসত তখন তারা আসতো রাসুল্লাস্লামের কাছে মিনহাস রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে এসে বলল দেখুন আপনার বন্ধু আমার কি অবস্থা করেছে আউ্বকর সিদ্দিকের রাসুল্লাহাম জিজ্ঞাসা করলেন যে আউ্বকর তুমি এটা কেন করেছে কি ঘটেছিল আউ্বকর আসিদ্দিক বললেন যে আল্লাহর এই দুশ্মন মারাত্মক কিছু কথা বলেছে সে দাবি করেছে আল্লাহ দরিদ্র এবং তারা ধনী তারা সম্পদশালী এবং যখন এই ধরনের কথা সে বলেছে আমি খুবই রেগে গিয়েছি এবং তাকে প্রহার করেছি ফিনহাস মুখের উপরে দাঁড়িয়ে বলল আমি কখনোই এই ধরনের কথা বলিনি ফিনহাসের এই মিথ্যা কথার পর আল্লাহ আল্লা সুহাতলা কুরানের আয়াত নাজিল করলেন আউ ও সিদ্দিকে শাহে সুরা আল ইমরানের একশো একাশি নম্বর সেই আয়াতটি ছেন নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহই দরিদ্র আর আমরা ধনী আল্লাহ সুবাদ তাল্লাহ বলছেন তাদের সেই কথা এবং সেই অপরাধ যখন আল্লাহর নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করতো আমি সেগুলোকে লিখে রেখেছি এবং তাদেরকে বলা হবে এখন সেই জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করো সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ আউ অকরা সিদ্দিককে সমর্থন করার জন্য আউ অকরা সিদ্দিকের অবস্থানকে সত্যায়ন করার জন্য কোরআনের আয়াত মাজিল করেছেন এটি আবু অকর সিদ্দিকের একটি মর্যাদাকে আবারও আমাদের সামনে তুলে ধরে আবু সিদ্দিক সেখানে গিয়েছিলেন তাদেরকে ইসলামীদেরকে আহ্বান করার জন্য দাওয়ার জন্য দাওয়াত এমন একটি বিষয় যেটা ভদ্রতা এবং নম্রতার সঙ্গে উপস্থাপন করা হয় সাহাবায়ক রাম সেভাবেই তার উপস্থাপন করতেন কিন্তু নম্রতা বা ভদ্রতার অর্থ এটা নয় যে আত্মমর্যাদাকে বিসর্জন করে তাদেরকে ইসলাম উপস্থাপন করতে হবে কাজে যখনই কোনো ধরনের বাজে ব্যবহারের সম্মুখীন তারা হতেন অপব্যবহারের শিকার হতেন তখন তারা সেই ঘটনাগুলিকে উপযুক্ত দক্ষতার সঙ্গেই মোকাবেলা করতেন আসুবুল্লা সাল্লামাম কিংবা আল্লাহ সুমতাল শাহানে কোনো বেয়াদবীমূলক কথা বা কাজ তারা সহ্য করতেন না পঞ্চম ঘটনা আউ অকর সিদ্দিকের আল্লাহ ভীতির একটি প্রমাণ আউ সিদ্দিক তিনি একটি বাগানে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দেখলেন একটি গাছের ছায়ায় গাছের ছায়ায় একটি পাখি বসে আছে বিশ্রাম করছে আবু বকরাসের দিক সেই পাখিটির দিকে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং বললেন হে পাখি তুমি কতই না সৌভাগ্যবান তুমি গাছ থেকে খাবার সংগ্রহ করছো ঘুরে ঘুরে গাছের ছায় বসে বিশ্রাম নিচ্ছ আর কোনো জবাবদিহিতা ছাড়াই হিসাব নিকাশ ছাড়াই একদিন তোমার পরিণতি শেষ হয়ে আসবে হায় আফসোস আমি আবু বক্কর যদি তোমার মতো হতে পারতাম আমা মানুষ কেন। বানালে তুমি আমাকে মানুষ কেন বানালি তুমি এত বুঝাবইতে পারি নামি পারি নামি তিনি একজন তাবিয়ে ছিলেন তিনি বলেছেন রসুল সাল্লা ইসলামের পর আউঅিক হচ্ছেন সেই ব্যক্তি যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহ প্রতি ভয় ছিল ছিল তাকুয়া এটা হচ্ছে ইলমের ফলাফল আল্লাহ সুমতাল্লাহ বলেছেন আল্লাহকে তো ভয় করে সেই সমস্ত ব্যক্তিরাই যারা জ্ঞানী ব্যক্তি কাদেরই জ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষের অন্তর একটি ফল প্রদান করে এবং সেই ফল হচ্ছে তাকুয়া কাদেরই একজন ব্যক্তি যদি ইলম সম্পন্ন হয় কিন্তু তার মধ্যে এই ফলাফল না থাকে আল্লাহ ফিতি না থাকে তাকুয়া না থাকে তাহলে বুঝতে হবে যে তার জ্ঞান থেকে সে কোনো ধরনের ফল লাভ করতে সক্ষম হয়নি কোনো ধরনের উপকার সে পাচ্ছে না এ কারণে আমরা দেখতে পাই ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে একটি ঘটনা একজন ব্যক্তি সম্পর্কে ইমাম আহমেদ বিন হাম্বুলের কাছে বলা হয়েছিল যে অমুক ব্যক্তি তিনি তো কোনো বড় আলেম নন কিন্তু আহমদ বিন হাম্বল জবাব দিয়ে বলেছেন হতে পারে তিনি একজন বড় আলেম নন কিন্তু এলমের যে ফলাফল এটা তার মধ্যে রয়েছে তার মধ্যে তাকুয়া রয়েছে কাজে এই অর্থে তিনি একজন আলেম ব্যক্তি আউ ওরা সিদ্দিকের অন্তরে আল্লাহ সফমাদ আল্লাহর ভীতি ছিল এবং আউ অকার সিদ্দিকের মধ্যে এত বেশি পরিমাণ তা ছিল যে প্রায়ই তিনি আফসোস করে বলতেন হায় আমি যদি একটি ঘাস হতাম যে ঘাসকে কেউ খেয়ে ফেলে এবং কেটে ফেলা হয় কাজে মাঝে মাঝেই তিনি ইচ্ছা করতেন যে আল্লাহ সুফমত আল্লাহর সামনে একজন মানুষ হওয়ার কারণে তাকে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এর থেকে সহজ হতো যদি তিনি একটি ঘাস হতেন যে ঘাসকে কেউ কেটে ফেলে খেয়ে ফেলে এবং সাথে সাথেই তার সব কিছু শেষ হয়ে যায় সেই ঘাস কিংবা পাখি তাকে বিচারের দিনে কোনো হিসাব দিতে হয় না আউ অকর সিদ্দিক এই ধরনের তাকুয়া তার মধ্যে ছিল এবং অন্য হাদিস থেকে আমরা দেখতে পাই আউ অকরসিদ্দিকের ইমান ছিল এই উম্মার সবচেয়ে বেশি তিনি ছিলেন সবচেয়ে বড় ইমানদার বান্দা আউ অকর সিদ্দিকের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু হাদিস এই হাদিসটি এসেছে আবুদাউদে নবী করম সাল্লা সাল্লাম তিনি একদিন সাহাবায়কেরামদেরকে বললেন তোমাদের মাঝে কি কেউ কোনো স্বপ্ন দেখেছ একজন বললেন আমি দেখেছি যে আকাশ থেকে একটি দাড়িপাল্লা এটা নেমে আসছে এবং সেটা নামার পর সেটা দিয়ে সেই পাল্লা দিয়ে আপনাকে ওজন করা হলো এবং আউু বকরকে ওজন করা হলো আউু বকর আছে দিকের থেকে আপনার ওজন বেশি হলো এরপর আউু বকর এবং ওমর এই দুজনকে সেই পাল্লায় মাপা হলো আউু বকরের ওজন বেশি হলো এরপর ওমর এবং আসমানকে মাপা হলো ওমরের ওজন বেশি হলো এরপর দাড়িপাল্লাটিকে আসমানে উঠিয়ে নেওয়া হলো রসুল্লা সাল্লাহ সাল্লাম এই স্বপ্নটিকে তিনি পছন্দ করলেন না এবং স্বপ্নের ব্যাখ্যায় তিনি বললেন যে এটা হচ্ছে নবুয়তের পর খিলাফতের অংশ এবং একসময়ে এই খিলাফত সাম্রাজ্যে পরিণত হয়ে যাবে আরেকটি হাদিসের দিকে আমরা যাচ্ছি যেই হাদিসে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি নিজে আউক রাসিদ্দিকের জন্য ইমানের সনদ দিয়েছেন পুখারিতে একটি হাদিস থেকে আমরা দেখি ফজল সালাতের পর রসুল্লাহ সাল্লাম তিনি সাহবা একরামদের সঙ্গে সাধারণ হালকা কথাবার্তা বলতে পছন্দ করতেন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন যেমন তার যদি রাতে কোনো স্বপ্ন দেখতেন ভালো স্বপ্ন সেগুলো নিয়ে তারা কথা বলতেন রসুল্লাহ সাহা সেই বিষয়গুলোর ব্যাখ্যা দিতেন এবং বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখতে পাই সাহাবায়করাম হাসি নামা সব করতেন হালকা কথাবার্তা ফজল সালাতের পর রসুল্লা সাহা আসলাম চুপচাপ বসে থাকতেন এবং তিনি তাদের কথাগুলো শুনতেন এবং তিনিও তাদের সঙ্গে মুচকি হাসতেন এরকম একটি ঘটনা রসউুল্লা সাল্লা সাল্লাম তিনি ফদরসলতের পর সাহবাইকেরামদের দিকে ঘুরে তাড়ালেন এবং বললেন যে আগের জমানার একটি ঘটনা তিনি বললেন একদিন এক ব্যক্তি তার সাথে তার গরু ছিল এবং সেই ব্যক্তি সেই গরুর পিঠের উপরে চড়ে বসলো তখন আল্লাহর ইচ্ছায় গরুর জবান খুলে গেল এবং সে বলল যে আমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিতে চাষাবাদের জন্য সাহাবাইকেরাম এই ঘটনার কারণে আশ্চর্য হয়ে বললেন সুফহান আল্লাহ আল্লাহর মহিমা একটি গরু কথা বলছে সুতরাং সাহবা ইকরাম প্রথমে এই কারণে আশ্চর্য হলেন যে একটি গরু কীভাবে কথা বলতে পারে রসুল্লাহ সাল্লাম তখন কি বলেছিলেন রসুল্লাহ সাল্লাস্লাম তিনি বলেছিলেন এই ঘটনাতে আমি বিশ্বাস করি আবু বকর এবং অমরও বিশ্বাস করে এরপর রসউুল্লাহ সালাম বললেন একদিন একটি নেকড়ে এক রাখালের কাছ থেকে একটি ছাগলকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল তখন সেই রাখাল নেকড়েকে ধাওয়া করলো এবং সেই ছাগলকে ফিরিয়ে নিয়ে আসল তখন আল্লাহর ইচ্ছায় সেই নেক্রের জবান খুলে গেল এবং নেকরে বললো আজকে তুমি আমার শিকারকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেলে কিন্তু সেই দিন তুমি কি করবে যেদিন শুধু আমরাই থাকবো ফেরার পালে কোনো রাখাল থাকবে না সাহাবাই করাম আবারও আশ্চর্য হয়ে্লাহর মহিমা আল্লাহর বরত্ব একটি নেকড়ে কথা বলছে রসু উল্লাহ ইসলাম বললেন এই ঘটনাকে আমি বিশ্বাস করি আবু আকর এবং ওমরও বিশ্বাস করে আবু হাতিল তালহু যিনি হাদিস্রী বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আউঅকর এবং অমর তখন সেই মধ্যে সে উপস্থিতি ছিলেন না কাজেই এখান থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে অন্যান্য স্বাভাবিকরাম তারাও নিঃসন্দেহে এই ঘটনাগুলোকে বিশ্বাস করেছেন নেক্রে কথা বলেছে আল্লাহর ইচ্ছায় গরুর কথা বলেছে আল্লা ইচ্ছায় তারা বিশ্বাস করেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রথমে তাদের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে বিস্ময় বিস্ময় সহকারে তারা বিশ্বাস করেছেন অপরদিকে রাসুউল্লা যে জবাব দিয়েছিলেন আমি বিশ্বাস করি আউ অকর এবং অমরও বিশ্বাস করে অর্থাৎ আউঅকর এবং অমর তাদের ইমানের স্তর বাকিদের থেকে এত উপরে যে তারা স্বাভাবিকভাবেই সেই ঘটনাগুলোকে বিশ্বাস করে নিচ্ছিলেন তারা স্বাভাবিকভাবে সেই ঘটনাগুলোকে বিশ্বাস করে নিতেন যদিও বা সেই মুজলিসে তার উপস্থিত ছিলেন না কাজী রাসুল সাহসালাম সেই উক্তির মাধ্যমে সাহাবা ইকরাম দেখে বুঝিয়ে দিলেন যে আমি যেটাই বলি না কেন আউক রিক এবং অমর ইব্দুল খাতার ইতলানু তারা সেগুলোকে বিশ্বাস করে এমনকি যদিও বা এই ঘটনাস্থলে তার উপস্থিত নেই তবুও তারা এটাকে বিশ্বাস করবে যখন তারা জানবে যে আমার মুখ থেকেই এই কথা বের হয়েছে এবং যে কোনো বিষয়কে শুধুমাত্র এই কারণে বিশ্বাস করা যে সেটা রাসুল উহস্লাম বলেছেন কিংবা আল্লা সুহাম তাল্লাহ তার কোরআনে উল্লেখ করেছেন এই বিষয়কে এভাবে বিশ্বাস করা এই গুণটি মুমিন্দের একটি গুণ কোরআানে আমরা এই বিষয়টিকে দেখতে পাই আল্লাহাম তাল্লা সাহা বাকারাতে মোত্তাকিন তাকুয়া সম্পন্ন ব্যক্তিরা তাদের গুণকে বর্ণনা করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন আল্লাহ মিনুনাফ जरा गायब्स अदेखा विषय प्रति विश्व अदृश्यर प्रति जरा विश्वास कर अल्लाह सुल्लाम मीम इटा से कितब जाते को सन्देह नहीं पथ प्रदर्शनकारी परहेजगारे जरा गाये विश्वास कर मुत्तिन व्यक्ति प्रथम गुण हे अल्लाह सोल्ला वर्णना करा गएर विश्वास कर विश्वास ईमान यूबी गुरुत्वपूर्ण एक विषय আমরা এই বিশ্বাস করি যে এই কথাগুলো আল্লাহ মোহাম্মতলা বলেছেন কিংবা রসুল্লাহ সাল্লু আসলাম বলেছেন সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে প্রমাণিত করার মাধ্যমে দেখে নিয়ে এরপরে বিশ্বাস করব এটা মোমিনদের গুণাবলী নয় বর্তমানে আমরা দেখতে পাই যে সংশয়বাদী বা নাস্তিকদের উপদ্রবের কারণে মুসলিমদের মধ্যে একটি প্রতিক্রিয়াশীল মানসিকতা অনেক সময় সৃষ্টি হয় যে আমরা দেখিয়ে দেব সব কিছু প্রমাণ করে এরকম একটি মানসিকতা আমরা দেখতে পাই কিন্তু আল্লাহমাতালা কোরআন শুরুতেই ইমান বা বিশ্বাসের পথ কী সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আলসু মহামতালা বলেছেন এটা হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস করা গায়েবের উপর বিশ্বাস করা সুতরাং যেই বিষয়গুলো অদৃশ্য জগতের বিষয় সেগুলোকে কখনোই বাস্তবে প্রমাণ করার কোনো সামর্থ্য মানুষের নেই সেটা মানুষের যোগ্যতার থেকেও মানুষ যে মানদণ্ড দিয়ে সব কিছু দেখে এবং বুঝে তার থেকে অনেক উপরের স্তরের বিষয় কাজে আমাদেরকে প্রমাণিত করে ইমান আনার দরকার নেই আমরা এ কারণেই বিশ্বাস করি যে এগুলো আল্লাহর কথা এবং রসুল্লাহ সালামের কথা এটাই হচ্ছে তাকুয়া সম্পন্ন ব্যক্তিদের গুণ এবং এই বিষয়টিকে সামনে রেখে যখন আমরা সাহাবাইকরামদের জীবনকে দেখি এবং এই সিরিজ আমরা আলোচনা করছি আবুকার সিদ্দিক সম্পর্কে আবু কারু সিদ্দিকের জীবনই আলোচনা করতে গিয়ে সাহাবাইকরামদেরও বিভিন্ন ঘটনা আমাদের সামনে চলে এসেছে সেখান থেকে যদি আমরা বিশ্লেষণের দৃষ্টি দিয়ে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সাহাবাইকরামদের মানদণ্ড তাদের যেই দিনের বুঝ এটা আমরা আমাদের সময় যেভাবে ইসলামকে বুঝতে যাই তার সঙ্গে অনেক ক্ষেত্রেই বেশ কিছু আলাদা ছিল এবং মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশের একটি প্রভাবে সেই প্রভাবিত হয় আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে চতুর্দিকে কুফুরের হৃদয় জয়কার এই পরিবেশে অভ্যস্ত হওয়ার কারণে চতুর্দিকে অনু ইসলামিক বিষয়গুলোকে দেখার কারণে ভাবে আমরা অনেক সময় সেগুলোর মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠি সেই পরিবেশ আমাদের উপরে প্রভাব বিস্তার করে মিডিয়ার মাধ্যমে প্রভাব বিস্তার করে পত্রিকার মাধ্যমে প্রভাব বিস্তার করে সেই ট্রেন্ডের বিপরীতে যখন আমরা কোনো আয়াত দেখি হাদিস দেখি বা ইসলামী কোনো ঘটনা দেখি তখন আমাদের মধ্যে কেমন যেন একটা মানসিকতার সৃষ্টি হয় যে এই ঘটনাগুলি কি ঠিক সেভাবেই নিবো যেভাবে হাদিসে এসেছে বা কোরআনে এসেছে এক ধরনের শর্মিন্দা অনুভব করতে আমরা শুরু করি তখন সেই অর্থকে ঘুরিয়ে দিয়ে আমরা সুযোগ খোঁজার চেষ্টা করি যে আক্ষরিক অর্থ গ্রহণ না করে যদি কোনো ভিন্ন অর্থ গ্রহণ করা যেত অথচ এটা সঠিক অ্যাপ্রোচ নয় সঠিক পথ এবং পদ্ধতি নয় বাস্তবে যেটা সাহাবাই একরাম করেছেন তাদের মানদণ্ডকে তাদের আদর্শকে তাদের মত এবং পথকে আমাদেরকে গ্রহণ করতে হবে যদিও বা বর্তমান সময়ে আমাদেরকে পৃথক একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন না কেন সাহাবাই একরাম তাদের পথই হচ্ছে সঠিক পথ তাদের দিনের বুঝই হচ্ছে একমাত্র সঠিক দিনের বুঝ আবুকার সিদ্দিক কিংবা সাহাবাইকরামদের জীবনী গ্রুপ যদি দেখি আমরা দেখতে পাই যে অনেক সত্ত্ব সেখানে আমরা পাই যেগুলো আমাদের সময়ে প্রচলিত ধ্যান ধারণার বিপরীত যেমন সাহাবাইকরাম কীভাবে অমুসলিম রাষ্ট্রের ইসলাম প্রচার করেছেন তা তারা কিভাবে দাওয়াতের কাজ করেছিলেন কিংবা কি উদ্দেশ্যে তারা আলাদা রাস্তায় জিহাদ করতেন কিংবা মুসলিমদের নেতা হিসেবে খলিফার ভূমিকা কেমন ছিল খলিফা নিয়োগ করার প্রায়োরিটি কেমন মুসলিমদের কোন বিষয়গুলোকে প্রথমে প্রাধান্য দিতে হয় এই বিষয়ে সাহবাইকরামদের বুঝ আমাদের বুঝ থেকে আলাদা ছিল কিন্তু এরপরেও সেটাই সঠিক এবং সেই বিষয়গুলোকেই আমাদেরকে গ্রহণ করতে হবে পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি আব্বর সুদ্দিক তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালোবাসার মানুষ আমর ইবুল্লাহ সালান্নহু তিনি রাসুল্লাহ আসলামকে খুবই ভালোবাসতেন একটি সময় তিনি ছিলেন কিন্তু পরবর্তীতে যখন তিনি মুসলিম হয়ে যান আমর ইবনুল্লাহ নিজেই বর্ণনা করেছেন যে রাসুউলা তিনি এতটা ভালোবাসতেন এবং এতটা ভক্তি শ্রদ্ধা সহকারে রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে তিনি অনুভব করতেন যে সরাসরি রাসুল্লাহ সাল্লুসলামের দিকে চোখ মেলে তাকাতেন না তিনি নিচের দিকে তাকিয়ে থাকতেন যখন রাসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে তিনি কথা বলতেন এবং যে কোনো ব্যক্তি তার কাছে এটা সবচেয়ে প্রিয় ইচ্ছা হবে যে যদি তিনি আল্লাহ রসুলের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ হতে পারতেন এরকম একটি ইচ্ছা নিয়ে আমির্লাহ তিনি রাসুল্লাহ আসলামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ লোকেদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন মানুষদের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে প্রিয় রসুল্লাহ সাল্লাহ আসলাম সরাসরি বললেন আইসা আইসাকে আমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আমির ইবুল্লাস বললেন যে পুরুষদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল্লা সাল্লসলাম বললেন তার পিতা অর্থাৎ আয়েশার পিতা আউবকরকে তিনি মানুষদের পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন একই ধরনের আরেকটি ঘটনা আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আসলামের পবিত্র সহধর্মিনী যারা ছিলেন তারা একবার জাইনাব বিন তেজাহাজকে রাসুল্লাহ সাল্লাস্লামের কাছে পাঠিয়েছিলেন জাইনাব রাজুস আনহা তিনি রাসুল্লাহ সাল্লাস্লামের কাছে আসলেন এবং এ বিষয়ে জানতে চাইলেন যে বিবিদের মধ্যে তিনি কাকে বেশি ভালোবাসেন রসুল্লাহ সাল্লাম সেই সময় মুস্কি আসলেন এবং রাসুল্লাহ সাহা আসলাম খুবই চমৎকার একটি উত্তর দিলেন এবং তিনি বললেন তিনি সরাসরি আয়েশার ইতলানহার কথা না বলে তিনি বললেন এভাবে যে সেহেতু আবু বকরের মেয়ে অর্থাৎ যেন রাসুল্লাহ সাল আসলাম বিষয়টিকে এভাবে উপস্থাপন করছেন যে আবু বকরার সিদ্দিকের প্রতি ভালোবাসার কারণেই তিনি আয়েশাকেও সবচেয়ে বেশি ভালোবাসছেন এবং আবু বকরার সিদ্দিকের পরিবারের মধ্যে থাকা বরকত সম্পর্কে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে তাদের সম্পূর্ণ পরিবার ছিল একটি বরকতময় পরিবার আইসা এই তোয়ংহা রাসুউল্লাহ আসলামের কাছে সবচেয়ে পছন্দের মানুষ আইসার পিতা আউ অকর সিদ্দিক রাসু আসলামের কাছে সবচেয়ে পছন্দের মানুষ এত বরকতময় ছিল সেই পরিবারটি আউ অকর সিদ্দিকের মর্যাদার প্রসঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখি পাই আউ অকর সিদ্দিক হচ্ছেন সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা থেকে ফেরত থাকুন আহ্বান করবেন রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বর্ণনা করছিলেন রসুল্লাহ আসলাম বলেন যেই ব্যক্তি সলাত আদায়কারী তাকে সলাতের দরজা থেকে আহ্বান করা হবে জান্নাতে। যে ব্যক্তি আল্লাহ রসদে জিহাদ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে যে সদকা করেছে তাকে সদাকার দরজা থেকে দান খয়াতের দরজা থেকে ডাকা হবে যে ব্যক্তি সিয়াম পালন করেছে তাকে সিয়ামের দরজা থেকে রাইয়ান থেকে আহ্বান করা হবে ফেরেস্তা তাদেরকে ডাকবেন যে আপনারা এই দরজা দিয়ে জানাতে প্রবেশ করুন আউ আকার সিদ্দিক তার অন্তরে কি ছিল সেই সময় আউ আকার সিদ্দিক তখন জিজ্ঞাসা করলেন এমন কোন ব্যক্তি কী হবে যাকে সমস্ত দরজাগুলো থেকে ডাকা হবে রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ এবং আমার আশা আমার ধারণা আপনি হবেন তাদের মধ্যে যাদেরকে সবগুলো দরজা দিয়েই ফেরস্তাগণ ডাকবেন যে আমার দরজা দিয়ে আপনি চান্নাতে প্রবেশ করুন এই ঘটনার মাধ্যমে আবু অকার স্ত্রী দিকের একটি মানসিকতা আমাদের সামনে ফুটে ওঠে যে তিনি সব সময় ভালোর সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চেষ্টা করতেন যে কোনো একটি দরজা দিয়েই চান্নাতে প্রবেশ করতে পারলে কোনো একজন ব্যক্তি ধন্য হয়ে যাবে কিন্তু আবু অকার স্ত্রী দিক কাছিলেন যে সকল দরজা দিয়েই যদি তাকে আহ্বান করা হতো সবাতের দরজা জিহাদের দরজা সদাকার দরজা সিয়ামের দরজা আউ্ব সিদ্দিকের ইলম সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করতে চাই আউ আকার সিদ্দিকের ইলম সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমা উল্লাহ তিনি বলেছেন এই বিষয়ে আহলসুন্নাতউল জামাতের ইজমা বা ঐক্যমত্য রয়েছে যে আউ সিদ্দিক তিনি এই উম্মার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি এবং এই বিষয়ে আউর সিদ্দিক অর্জন করেছেন ইলম অর্জন করেছেন রসুল উল্লাহ সাল্লাসলামের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটানোর মাধ্যমে আউ অকর সিদ্দিক যেভাবে রসুল্লা সাল্লাহ ইসলামকে কাছে পেয়েছেন যেভাবে সাহচর্য লাভ করেছেন যত লম্বা সময় পেয়েছেন এটা দ্বিতীয় কোনো সাহাবা লাভ করতে পারেননি আইসারা ইতোলনা তিনি বর্ণনা করেছেন যে প্রত্যেক দিন অন্তত একবার বা দুইবার রাসুল্লাহ সাল্লু আসলাম এবং আবুকরের মধ্যে সাক্ষাৎ এবং হিজরতের ঘটনা থেকে আমরা জানি মদিনায় পৌঁছার আগ পর্যন্ত সেই এগারো দিনের সফরে একমাত্র যেই ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সঙ্গে সার্বক্ষণিক ছিলেন তিনি হচ্ছেন আউুবকর রসিদ্দিক মদিনায় আসার আগে সেই মক্কার প্রথম দিন থেকেই ইসলাম যখন রসুল্লাহ সাল্লাহ আসলাম প্রচার করতে শুরু করলেন সেই দিন থেকেই আউুবকর সিদ্দিক রাসুল্লাহলামের সঙ্গে ছায়াসঙ্গীর মতোই ছিলেন এবং মদিনার বিভিন্ন ঘটনাতেও আমরা দেখতে পাই এশার সোলাতের পরেও আবু সিদ্দিক বিভিন্ন সময় রাসুউল্লা সাল্লা কাছ থেকে সময় নিতেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন কাজী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে থাকা নবুয়ের ইলম সেই ইলম থেকে পান করার সৌভাগ্য আবু সিদ্দিক অর্জন করেছিলেন এবং বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই সাহাবাইকেরাম তারা বিভিন্ন বিষয় জানার জন্য এবং বুঝার জন্য আবু বকার কাছেই আসতেন রসুল্লাহ সাল্লাহসাল্লামের যখন অভাত হয়ে গেল সেই পরিস্থিতিকে আব্বর সিদ্দিক কীভাবে নিয়ন্ত্রণ করেছিলেন সেটা আমরা আলোচনা করেছি রাসুল্লাহ সাল্লামকে কোথায় দাফন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন আবু বকর রসিদ্দিক রাসুলের হাজিস অনুসারে মিরাসের ঘটনা সম্পত্তি উত্তরাধিকার কীভাবে বন্টন করা হবে এই বিষয়টি এমনকি ফাতিমার ইতলানহা তিনিও জানতেন না এই বিষয়ে ইলম ছিল আবু বকর সিদ্দিকের কাছে তিনি এই বিষয়টিকে সমাধান করে দিয়েছিলেন এবং একের পর এক ঘটনা প্রত্যেকটি ঘটনায় আবুকর সিদ্দিকের ইলমের শ্রেষ্ঠত্ব দিনের বুঝ আবু ওকর সিকের ফিক এটা বিজয়ী হয়েছে ইসলামার বাহিনীকে প্রেরণ করার ঘটনা জাকাত ও শিকারকারী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ঘটনা এবং খিলাফার বিষয়টি এটা যে মধ্যে থাকবে সাদিব নৌবাদাকে আউর সিদ্দিক বলেছিলেন যে ছিল যখন হাস ইসলাম এই বহু ঘটনা যেগুলো নিঃসন্দেহে আমাদের সামনে উপস্থাপন করে আউ অকর রসিদ্দিক এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং ইমনি তাইমিয়া রহমাউল্লাহ এই কথাই বলেছেন আহসানের এই বিষয়ে ইজমা যে আউ্বকর তিনি এই উম্মতের জ্ঞানী ব্যক্তি আউ অকর সিদ্দিকের মধ্যে ফরাসত ছিল অর্থাৎ আধ্যাতিক অন্তর্দৃষ্টি ছিল যে বিষয়টিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করে বলেছেন যে তোমরা রসুল্লাহ সাল্লাম বলেছেন ইতাকু ফিরাসমিন তোমরা মুমিনদের ইমানদারদের ফিরাসাদ বা অন্তর্দৃষ্টি থেকে সাবধান থাকো কারণ একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে সে দেখতে পায় আল্লাহ সুমতাল্লাহ আউর সিদ্দিকের মধ্যে এই ধরনের অন্তর্দৃষ্টি দিয়েছিলেন বিভিন্ন ঘটনাকে আউর সিদ্দিক বুঝতে পারতেন এবং বিভিন্ন বিষয়ে তিনি দূরদর্শিতা লাভ করেছিলেন একটি ঘটনায় আমরা দেখতে পাই যখন আবুকারসিদ্দিক তিনি মৃত্যুরোগে আক্রান্ত অসুস্থ অবস্থায় সেই সময় তিনি আইসারাই তোলাহাকে ডেকেছিলেন এবং ডেকে বলেছিলেন তার সম্পত্তির ওয়ারিস বন্টন করে তিনি বলেছিলেন যে এই সম্পদ ওয়ারিসদের মধ্যে এবং আমার পরে এই সম্পদ তোমার দুই ভাই এবং দুই বোন আল্লাহর কিতাব অনুসারে তারা লাভ করবে সেগুলো বন্টন হবে আইসার আতা সেই সময় দেখলেন যে তার শুধুমাত্র একজনই বোন রয়েছেন আসমা কাদিল্লাহ তালহা কাদী আইশা বললেন যে আমার বোন আরেকজন কে হবেন আউুকর সিদ্দিক বললেন যে তোমার সৎ খারিজা তিনি গর্ভবতী এবং আউুকর বলছেন যে আমার ধারণা তার গর্ভ থেকে তোমার দ্বিতীয় বোন জন্ম লাভ করবে আউ্বর সিদ্দিক মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে আউু সিদ্দিকের সেই অন্তর্দৃষ্টি দূরদর্শিতা সেটাই সঠিক হয়েছিল আইসার ইতালা তার সৎ খারিজা থেকে একজন বোন লাভ করেছিলেন কাজে আব্বর সিদ্দিক সেই বিষয়টিকে আগেই বুঝতে পারছিলেন ইলম প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম এবং ইলমের একটি অংশ হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা ও কার সিদ্দিক তার মধ্যে এই যোগ্যতা এবং ইল আলাহতালা দিয়েছিলেন সাধারণভাবে আমরা অনেক সময় মনে করে থাকি যে স্বপ্ন আসলে একটি গুরুত্বহীন বিষয় আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি এবং সেগুলোকে আমরা খুব একটা গুরুত্ব সহকারে গ্রহণ করতে চাই না কিন্তু রসুল ইসলামের হাজিজগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে স্বপ্নের বিষয়টিকে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে স্বপ্নের তাবির এটা ইলমে নবুয়াতের একটি শাখা এবং একটি হাদিসে একজন মমিনের ভালো স্বপ্নকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে কাজে স্বপ্ন বিভিন্ন রকমের রয়েছে একটি স্বপ্ন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আরেকটি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে এবং আরেক ধরনের স্বপ্ন আছে যেগুলো অর্থহীন সাধারণ চিন্তাভাবনার মানুষ সেগুলোকে স্বপ্ন হিসেবে দেখে কাজে যেগুলো ভালো স্বপ্ন সেই স্বপ্নের গুরুত্ব ইসলামের রয়েছে বিশিষ্ট দাবি ইবনে সিরিন রহিমাউল্লাহ যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দান করার বিষয়গুলোকে নিয়ে কিতাব লিখেছেন তিনি নিজেও এই বিষয়ে পারদর্শী ছিলেন তিনি লিখেছেন রসুল্ল সাল্লাই ইসলামের পর আউ স্থিতিকে হচ্ছেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদানকারী ব্যক্তি আউুকার স্তি দিকে তিনি ভোর হলে বিভিন্ন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে যদি কেউ কোনো ভালো স্বপ্ন দেখে থাকো তাহলে সেই জন্য সেটা আমাদেরকে বলে এবং তিনি আরও বলতেন একজন মুসলিমের অজুরত অবস্থায় পবিত্র অবস্থায় কোনো ভালো স্বপ্ন দেখা এটা আমার কাছে অমুক অমুক বিষয়ের থেকেও বেশি প্রিয় বেশি দামি কাজে যে কোনো একজন মুসলিম যখন তিনি ঘুমাতে যান সেই অবস্থায় যদি তিনি অজুরত অবস্থায় থাকেন এবং তখন যদি তিনি একটি ভালো স্বপ্ন দেখেন তাহলে সেই বিষয়টির বিশেষ গুরুত্ব রয়েছে আবু বকরাসিদিক বলেছেন সেটা তার কাছে অনেক অনেক সম্পদের থেকেও বেশি প্রিয় একটি ঘটনায় আমরা দেখতে পাই রসুল্লাহ সালু আসলামের সামনে থেকেই আবু বকরাসিদিক তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন একবার এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আসলামের কাছে আসলো এবং আসার পরে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল সে বলল যে আমি রাতে একটি স্বপ্ন দেখেছি যে একটি মেঘের খণ্ড ছায়া দিচ্ছে এবং সেই মেঘ থেকে ফোটা ফোটা ঘি এবং মধু বৃষ্টি হচ্ছে এবং লোকেরা সেই ঘি এবং মধুগুলোকে দুই হাতে আজলা ভরে গ্রহণ করে নিচ্ছে কেউ কেউ বেশি গ্রহণ করছে কেউ কেউ কম গ্রহণ করছে আমি দেখলাম যে এরপরে একটি রশি জমিন থেকে আসমান পর্যন্ত সেটা পৌঁছে গেল এবং সেই ব্যক্তি বলছে আমি দেখলাম যে রসুল্লা সাল্লাম আপনি সেই রশি ধরে একেবারেই উপরে উঠে গেলেন আপনার পরে আরও একজন ব্যক্তি সেই রশি ধরলেন এবং তিনিও উপরে উঠে গেলেন এরপর আরও একজন তৃতীয় একজন ধরলেন এবং তিনিও উঠে গেলেন এরপর অন্য এক ব্যক্তি ধরতে সেই রশি ছিঁড়ে গেল এরপর সেই রসিটি আবার জোড়া লাগলো আবু বকার সিদ্দিক স্বপ্নের কথা বললেন যে ইয়া রাসুল্ল আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক উৎসর্গ হোক আল্লাহর কসম আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলা সুযোগ করে দিন রাসুল্লাহ সালসালাম আবু অকর সিদ্দিক অনুমতি দিলেন আবু অকারসিদ্দিক ব্যাখ্যা বলে দিলেন আবু বকর সিদ্দিক বললেন মেঘের খণ্ড হল ইসলাম মধু এবং ঘি যা বৃষ্টি হতে দেখেছো মেঘ থেকে সেটা হচ্ছে কুরআন এবং সেগুলোকে এক এক করে নাজিল হচ্ছে বৃষ্টির মতো লোকেদের মধ্যে কেউ কেউ সেটাকে বেশি গ্রহণ করছে কেউ কম গ্রহণ করছে এবং আসমান থেকে জমিন পর্যন্ত যে বিশাল রশিকে তুমি দেখেছ সেটা হচ্ছে হক এবং সত্য যার উপর আপনি ইয়ারাসুল্লাহ প্রতিষ্ঠিত রয়েছেন আপনি সেটাকে আঁকড়ে ধরেছেন এবং এর মাধ্যমে আল্লাহ আপনাকে মর্যাদা করেছেন আপনার পরে আরও একজন ব্যক্তি সেই রশিকে আঁকড়ে ধরবে সেও এর মাধ্যমে মহিমান্বিত হবে এরপর তৃতীয় একজন সেও মহিমান্বিত হবে চতুর্থ একজন সেও এই রশিকে আঁকড়ে ধরবে কিন্তু এরপর অর্থাৎ চারজনের পর এই রশি ছিঁড়ে যাবে এরপর আবার এই রসিকে একসময় জোড়া লাগানো হবে এবং যার মাধ্যমে হবে সেও মর্যাদাবান হবে মহিমান্বিত হবে ব্যাখ্যা দেওয়ার পর আবুকর সিদ্দিক বললেন ইয়া রসুল্লাহ আমি কি সঠিক বলেছি না ভুল বলেছি রসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি কিছু বিষয় সঠিক বলেছ কিছু বিষয় ভুল বলেছো আবুউকর সিদ্দিক বললেন যে ইয়া রসুল্লাহ আল্লাহ কসম আমাকে কোনো ছটি ভুল হয়েছে আমাকে বলে দিন রসুলুল্লাহ সাল্লাই আসলাম বললেন আল্লাহ তু কসিম কসম করোনা দোহাই দিও না আজকে এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আসলামের সামনেই আবুকর সিদ্দিক তিনি স্বপ্নে ব্যাখ্যা দিতেন তার মধ্যে এই ইলম দিয়েছিলেন প্রাসঙ্গিকভাবে জেনে রাখা ভালো যে নবী ছাড়া অন্যান্য ব্যক্তিদের যে স্বপ্নগুলো সেগুলো শরীয়তের দলিল নয় নবীদের স্বপ্ন সকল অবস্থায় সেটাও হির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন শরীয়তের দলিল তবে বাকি অন্যদের স্বপ্ন শরীয়তের দলিল নয় তবে সেগুলোকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা বিষারা হিসেবে গ্রহণ করা যায় আরেকটি ঘটনায় রসদুল্লা সাহা আউরসিদ্দিককে উদ্দেশ্য করেই বলছিলেন রাসুল্লাাম বললেন বা ইহা কিরি এসেছে তিনি বলছেন রাসুল্লাহ আসলাম বলেছেন যে আমি স্বপ্নে দেখলাম অনেকগুলো কালো বকরি আমার পেছনে পেছনে চলছে এরপর অনেকগুলো সাদা বকরি কালো বকরিগুলোর সঙ্গে পেছনে পেছনে চলছে একত্রে মিশে গেল এবং এমনভাবে কালো বকরিগুলোর সঙ্গে মিশে গেলো যে কালো বকরিগুলোকে আর দেখাই যাচ্ছিলো না আউ বকর সিদ্দিক আল্লাহ রাসুল্লের দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন ইয়া রসুল্লাহ কালো বকরিগুলো হচ্ছে আরব লোকেরা যারা প্রচুর হারে ইসলাম গ্রহণ করবে और सदा बकरीगुलो होंगे अनारव ताओ यपुलसलम ग्रहण करें जे तरह संख्याधिक्षर कारण एक आरोप के देखा जाए ना आकटी घटना हमें देखते पाई आईशर इतोलह एक बार स्वप्न देखलें तर कक्षे आयशर इतोल्हर कक्षे तीन चाँद एस तीन चाँद इसे आईशाइतोल्हार कक्षे पड़े जाशा सेवप्लैंर कथा अब्बकर सिद्दीक के जाले अब्बकार सिद्दिक बोलें तुम्हारे स्वप्न सत्य है और तुम्हार घरे पृथिवर তিনজন শ্রেষ্ঠ ব্যক্তিকে সমাধিস্থ করা হবে যখন রসুস্ল আসলাম হয়ে যায় এবং আইসার ইতালার কক্ষে রাসুউলা দাফন করা হয় আবুকর সিদ্দিক বলেছিলেন যে আয়েশা ইনিই হচ্ছেন তোমার সবচেয়ে উত্তম চাঁদ তিনি হচ্ছেন তিনজনের একজন পরবর্তীতে বাকি দুইজন সম্পর্কে আমরা জানি যাদেরকে আইসাঈ তালনার কক্ষে দফন করা হয়েছিল তারা হচ্ছেন আবু অকরাসিদ্দিক এবং ওমার ইবুল খত রদি আল্লুত আল্লাহ আবু অকর সিদ্দিক সম্পর্কে আরেকটি ঘটনা রসুল্লা সাল্লাই আসলামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেই দোয়াটি আমি সালাতে পড়ব রসুল্লাহ আসলাম তখন তাকে সেই দোয়াটি শিক্ষা দিলেন যেটা আমরাও সলাতে পড়ে থাকি দোয়া মাসুরা আল্লাহিন রসুল্লাহ সাল্লাহ আসসালাম আউ রদিকের আবেদনের প্রেক্ষিতেই এই দোয়াটি তাকে শিখিয়েছিলেন কাজী আমরা সালাতে এই দোয়াটি পড়ি এবং এই দুয়ার সঙ্গে যার স্মৃতি জড়িত তিনি হচ্ছেন আউ বকরাসিদ্দিক দুয়ার অর্থ আল্লাহমাইনী জল তে নফ্সি হে আল্লাহ আমি আমার নফসের প্রতি প্রচুর জুলুম করেছি অন্যায় করেছি সীমালঙ্ঘন করেছি এবং আপনি ছাড়া এই গুণাগুলোকে সীমালঙ্ঘনগুলোকে ক্ষমা করার মতো দ্বিতীয় কেউ নেই রাজেই আপনি আমার গুণাগুলোকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন কারণ আপনি হচ্ছেন গফুর ও রাহিম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু চমৎকার একটি সংক্ষিপ্ত দোয়া এবং এই দোয়ার মধ্যে যেই বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে বান্দা নিজের গুনাহের স্বীকারোক্তি দুয়ার আদবের সঙ্গে এই বিষয়টি সম্পূর্ণভাবে মিলে যায় দুয়ার প্রথম বিষয়ে দুয়াতে শুরুতেই যখন কোনো বান্দা নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করে নেয় সেই দোয়াকে আলসুহামতাল্লাহ পছন্দ করে থাকেন ইউনুসল্লাহি আসালামের সেই দোয়াকে আমরা জানি ইলা ইলা ইল্লা সুহায়নাক নিক মিনাজ আলিমিন সেখানেও ইউনুসাল্লাহিসালাম তিনি যখন মাছের পেটেছিলেন নিজের দুর্বলতার কথা প্রকাশ করে ইউনুসল্লাহিস্লাম নিজেকে বিনীত করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং এই ধরনের দুয়া খেলা সহ পছন্দ করে থাকেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি আবুকার সিদ্দিকের মর্যাদার প্রসঙ্গে বিভিন্ন ঘটনা টুকরো ঘটনা আদি সেগুলোকে আমরা উল্লেখ করেছি এবং শেষ দিকে আমরা আমাদের পুরো সিরিজের কিছু পর্যালোচনা উপস্থাপন করতে চাই এবং একটি ঘটনা বাকি রয়েছে যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আবু কার সিদ্দিকের ওফাতের ঘটনা সেটা আমরা আমাদের আলোচনা শেষ অংশে যুক্ত করে দিচ্ছি প্রথমত এই সিরিজকে সামনে রেখে আমরা বলতে চাই যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আবু কার সিদ্দিকের জীবন এবং সময়কে উপস্থাপন করার জন্য এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য জ্ঞান বা ইলমের বিভিন্ন স্তর রয়েছে যখন কোনো ইলমকে আমরা বুঝি এবং কাজে লাগাতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য এবং সফলতা কাজে প্রাথমিক স্তর হচ্ছে প্রথমে প্রাথমিক পর্যায়ে ঘটনাগুলোকে জানা ফ্যাক্টগুলোকে জানা যে আসলে কী ঘটেছিল সত্য ঘটনাগুলো কি সাহাবাদের সময় কি কী ঘটনা ঘটেছিল এটা হচ্ছে একেবারে প্রাথমিক স্তর দ্বিতীয় স্তর হচ্ছে সেই ঘটনাগুলোকে বুঝার চেষ্টা করা অর্থাৎ কি ঘটেছে এর পরের প্রশ্ন হচ্ছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে বিশ্লেষণগুলো কি এবং সাহাবায়িক রামের আদর্শ কী ছিল তাদের চিন্তাভাবনা চেতনা কি ছিল তৃতীয় পর্যায়ে হচ্ছে কি ঘটেছে এবং কেন ঘটেছে এতটুকু জানার পর সেই ঘটনাগুলো শিক্ষাগুলোকে গ্রহণ করা এবং নিজেদের জীবনে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করা প্রতিষ্ঠা করা কাজী আউকারসিদিক এবং সাহবাহিক রামের সময় সংঘটিত সেই ঘটনাগুলোর দিকে যখন আমরা আবারও পেছন ফিরে তাকাই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই প্রথম বিষয় হচ্ছে যে কিভাবে অবকার সিদ্দিকের সময়ে মুসলিম বাহিনী তারা সকল পরাশক্তির বিরুদ্ধে এত দ্রুত বিজয়ী হচ্ছিল মজার বিষয় হচ্ছে রোমানরাও নিজেরা এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী ছিল এবং তারা তাদের সেই আরব খ্রিস্টানদেরকে গোপনে স্পাই হিসেবে নিয়োগ করে দিত যে তোমরা মুসলিম শিবির ঘুরে এসে আমাদেরকে জানাও যে মুসলিমদের শক্তির উৎস কী কেন তারা বিজয় লাভ করছে একটি ঘটনা আগের আলোচনাতে আমরা উল্লেখ করেছিলাম যে মুসলিম বাহিনী পরিদর্শন করে সেই আরব খ্রিস্টান রিপোর্ট পেশ করেছিল রোমান সেনাপতির কাছে যে এই লোকেরা তারা হচ্ছে ফুরসান নাহার এবং রুহবান লাইল অর্থাৎ দিনের বেলায় তারা অশ্বারোহী যোদ্ধা কিন্তু রাতের বেলায় তারা দরবেশের মতো জায়নামাজে ইবাদত করে রাত কাটিয়ে দেয় এবং আরও একটি বিষয় তাদের শাসকের ছেলেও যদি অপরাধ করে চুরি করে কিংবা জিনা করে অবশ্যই তারা তাকে শাস্তি প্রদান করে অর্থাৎ তারা তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে জাস্টিস প্রতিষ্ঠা করেছে এমনকি তাদের প্রধান ব্যক্তি নেতার ছেলেও যদি অপরাধ করে কাকে তারা শাস্তি প্রদান করে এগুলো ছিল মুসলিমদের নৈতিক শক্তির উৎস যার মাধ্যমে তারা রোমান কিংবা পারস্য সকলের বিরুদ্ধে বিজয় অর্জন করছিল হেরাকলের একটি ঘটনায় আমরা দেখতে পাই এয়ারমুখের যুদ্ধে যখন রোমান বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হল সেখানে আড়াই লক্ষে রোমান বাহিনী বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রশিক্ষিত রোমান বাহিনী পরাজিত হলো হেরাকেল লোকেদেরকে জিজ্ঞাসা করল যে তোমাদের ধ্বংস হোক তোমরা বলো কিভাবে তোমরা পরাজিত হলে যাদের সঙ্গে তোমরা লড়াই করলে তারাও কি তোমাদের মতো মানুষ নয় সৈনিকেরা জবাব দিল যে হ্যাঁ অবশ্যই সম্রাট জিজ্ঞাসা করলেন তোমরা কি তাদের থেকে সংখ্যায় বেশি ছিলে না তারা বলল হ্যাঁ অবশ্যই আমরাই বেশি ছিলাম প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রেই আমরা তাদের থেকে অনেক অনেক বেশি ছিলাম হেরাকেল জিজ্ঞাসা করলো তাহলে তোমরা পরাজিত হলে কেন কী কারণে তখন তাদের মধ্যে থাকা একজন বয়স্ক বিজ্ঞ ব্যক্তি জবাব দিয়ে বলল হে রোমের বাদশা এর কারণ হচ্ছে ওই লোকেরা অর্থাৎ মুসলিমরা তারা রাত কাটিয়ে দেয় আল্লাহর ইবাদত করে দিনের বেলায় তারা সিয়াম পালন করে রোজা রাখে তারা তাদের মধ্যে কথা দিলে সে কথাকে রক্ষা করে অঙ্গীকার রক্ষা করে তারা সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজে বারণ করে বাধা দেয় এবং নিজেদের মধ্যে তারা প্রতিষ্ঠা করেছে ন্যায় বিচারকে আর বিপরীতে আমাদের অবস্থা হলো আমরা মত পান করি জিনা করি হারামে লিপ্ত হই কথা দিলে কথা রাখি না অঙ্গীকার ভঙ্গ করি ও আদা ভঙ্গ করি আমরা অযথা রাগ জেদ করি অন্যায় বিচার করি রাগান্বিত ক্ষোভের কারণে বিভিন্ন নির্দেশ প্রদান করি এবং জমিনা ফিটনাফাশার সৃষ্টি করি সেই মন্তব্যের পর রোমান সম্রাট মন্তব্য করেছিলেন তুমি যা বলেছ সেটাই হচ্ছে মূল কারণ তুমি সত্য কথাই বলেছ কাজেই সেগুলোই ছিল সাহাবা একরামদের শক্তির উৎস একদিকে তারা ছিলেন আল্লাহ প্রেমিক আল্লাহর প্রতি ইবাদতকারী রোহবান দরবেশের মতো রাত কাটিয়ে দিতেন আল্লাহ ইবাদতে দিনের বেলায় তারা সিয়াম পালন করতেন আরেকদিকে তারা ছিলেন ফুরসান নাহার অশ্বারোহী যোদ্ধা দিনের বেলায় তারা যুদ্ধ করতেন জিহাদ করতেন কাজে যতক্ষণ পর্যন্ত আমরা সাহাবায় গ্রামদের সেই আদর্শের দিকে ফেরত না যাব যে শক্তির মাধ্যমে তারা পৃথিবীর সমস্ত কুফর শক্তিকে পরাজিত করেছিলেন নির্মূল করেছিলেন ততক্ষণ পর্যন্ত উম্মার অবস্থার পরিবর্তন করবে না এ প্রসঙ্গে শেখ নাসির আল ফাহাদ তার একটি চমৎকার তিনি দিয়েছেন তিনি বলেছেন মুসলিমরা পৃথিবী জয় করেছিল ওমার এ ন্যায়পরাণতা মুওয়াজ ফিক আবু হুরা হাদিস এবং আবু জার এরজুদের মাধ্যমে এবং খালিদ ইবনুল ওয়ালিদ রাজিউলতা লানহুর সাহস সংগ্রাম এবং জিহাদের মাধ্যমে মুসলিমরা ইবনেসিনার অবদান আল আলরাজির বুদ্ধি বিচক্ষণতা হাইসামের অপটিক লেন্স কিংবা আলফারাবির বাদ্যযন্ত্র দিয়ে পৃথিবী বিজয় করেনি সুতরাং লক্ষণীয় বিষয় হচ্ছে যে সাহাবা একরাম তারা ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন পরবর্তী লোকেরা সেই ভিত্তিকে সুশোভিত করেছেন কাজে প্রাথমিক অবদান ছিল সাহাবা একরামদের সাহাবা ইকরামদের অবদানের মাধ্যমেই ইসলাম পৃথিবীতে চতুর্দিকে ছড়িয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল কাজে যতক্ষণ পর্যন্ত সাহাবা একরামদের মত এবং পথের উপর আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত না করবো এই উম্মার বর্তমান লাঞ্ছনার অবসান ঘটবে না আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যায় আব ওকারসদিক কুমার ইকমুল খাতা বা সাহাহবা ঘটনাগুলোকে সামনে রেখে এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে তারা যে যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে সেই যুদ্ধগুলোর উদ্দেশ্য কি ছিল লক্ষ্য কি ছিল এবং সেই সময় তারা কিভাবে দাওয়াত পরিচালনা করেছিলেন তারা তো সরাসরি রোম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন তাহলে তাদের দাওয়াতের বাধ্যবাধকতা তারা কিভাবে আদায় করেছিলেন কিংবা যখন তারা যুদ্ধের বাহিনীগুলোকে প্রস্তুত করছিলেন সেই সময়তে সেই সময়ে যোদ্ধা নিয়োগের নিয়ম কী ছিল প্রথম বিষয় যুদ্ধের উদ্দেশ্য সেই দিকে আমরা দালিলিক জবাব দেখতে পাই আউ্ব সিদ্দিকের চিঠিতেই আব্বর সিদ্দিক যেই চিঠিগুলো পাঠিয়ে লোকেদেরকে উদ্বুদ্ধ করছিলেন যেমন ইয়েমেনে তিনি চিঠি পাঠিয়েছিলেন আনাশকে দিয়ে সেখানে আবুকর সিদ্দিক লিখেছেন ওয়ালা ইয়জালুল জিহাদা লিয়াহিয়া আদাওয়াতি হত্যা ইয়দিনু বিদিন হাকি ওয়াইউকিরু বিহুক মিল কিতাব আউ বকার সিদ্দিক বলেছেন শত্রুদের বিরুদ্ধে দিহাত চলতে থাকবে যতক্ষণ না তারা সত্য দিন গ্রহণ করে নেয় এবং আল্লাহর কিতাবের ফয়সলাকে মেনে নেয় স্বীকার করে নেয় এখন আউ বকরের এই উক্তিকে সামনে রেখে আমাদের বর্তমান সময়ে আমাদের মধ্যে প্রচলিত যে দিনের বুঝ সেটাকে উপস্থাপন করে যদি আমরা দেখি তাহলে কি আমরা ওইভাবেই দেখি না যে আউ বকর সিদ্দিক তিনি বলছেন যে যতক্ষণ না সত্য দিন গ্রহণ করে এবং আল্লাহর কিতাবের ফয়সালা স্বীকার করে নেয় ততক্ষণ পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে ইতিহাস চলতে থাকবে এটা এক ধরনের এটা কি এক ধরনের জোর জবরদস্তি নয় একদিকে কোরআনে আমরা আয়াত দেখতে পাই কোরআন আল্লাহ সুমাত উল্লেখ করেছেন ল ইকর হাফিদ্দিন দিনের বিষয়ে কোনো জোর জবরদস্তি চলে না আরেকটি আয়াত আল্লাহ সুমাত রসুল্লাসাল্লাহ সাল্লামকে বলেছেন যে আপনি কি মানুষকে বাধ্য করবেন জোর জবরদস্তি করবেন ইমান আনার জন্য আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর পক্ষে যারা রয়েছে সবাই ইমান আনতে পারত আন্তলা বলেছেন আফা আন্ত হাত্তাই একম তাহলে হে নবী আপনি কি বাধ্য করবেন লোকেদেরকে ইমানোর জন্য কাজে দুইটি বিষয়ে যেন আপাত দৃষ্টিতে একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক হিসাবে চলে আসে এর মধ্যে সমন্বয় কিভাবে ঘটনা যেতে পারে আউ অকার সিদ্দিক যেভাবে মোর্তারদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন কিংবা রোম পারস্যের বিরুদ্ধে রিহাত পরিচালনা করেছেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোম বা পারস্য তারা তো মোদিনায় কোনো আক্রমণ করেনি সর্বোচ্চ একজন ব্যক্তি এতটুকু বলতে পারে যে হ্যাঁ হয়তো বা তাদের মধ্যে ভাবনাচিন্তা ছিল তারা মদিনাকে আক্রমণ করত পরিকল্পনা করতো কিন্তু এরপরেও সেই ভাবনাচিন্তার কারণে আব্বকর জিহাদ পরিচালনা করেছেন আর সেই জন্য এই জিহাদকে আমরা রক্ষণাত্মক জিহাদ বলব এটা কখনোই কোনোভাবেই প্রতিষ্ঠা করা যায় না কাজে সব ক্ষেত্রেই সেই যুদ্ধগুলো ছিল আউ্বকর সিদ্দিকের পক্ষ থেকে পরিচালিত প্রি এম স্ট্রাইক বা তিনি আগ হামলা পরিচালনা করেছেন অর্থাৎ স্পষ্টত সেগুলো ছিল আক্রমণাত্মক জিহাদ রোম পারস্যে তিনি সরাসরি যুদ্ধের বাহিনী পাঠিয়ে দিয়েছেন সেনাপতিদের মাধ্যমে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন হয় ইসলাম গ্রহণ করো অথবা আমাদের আনুগত্য মেনে জিজিয়া প্রদান করো অন্যথায় তরবারি কাজে আউুকার সিক বা অমর তারা যে যুদ্ধগুলো করেছেন খিলাফতকালে সেগুলোর জন্য রোম কিংবা পারস্য থেকে কোনো ধরনের উস্কানি ছিল না রসু আলাহসাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন উমের তু আন নাস হত্যা ইয়সাদ আল্লাহ ইল্লাহ ইল্ল্লাহ ও আন্নাহ মুহাম্মদ রসউুল্লাহ অর্থাৎ রসুল্লা বলেছেন যে আমাকে এই জন্য আদেশ করা হয়েছে যেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করি যতক্ষণ না তারা এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহর আর কোনো ইলাহানি এবং মোমসলাম আল্লাহ রাসুল এই হাদিসের মান হচ্ছে এটি মোতাওয়াতির হাদিস হাদিসের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ মান এর থেকে বিশুদ্ধ আর কোনো সনদ হতে পারে না প্রায় সকল হাদিস গ্রন্থে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে বারো জনের বেশি সাহাবি হাদিসটিকে বর্ণনা করেছেন এবং এই হাদিসের মান হচ্ছে মোতাওয়াতির বা সহি এর সর্বোচ্চ লেভেল কাজেই যে কোনো বিষয়কে বুঝতে হলে সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হলে প্রথমে সেই বিষয়ে বর্ণনা করা সমস্ত দলিলগুলোকে একত্রিত করতে হয় সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে একত্রিত করতে হয় এরপর বুঝতে হয় যে সেই বিষয়ে সিদ্ধান্ত কি। তাদের ইতিহাসে সেই বিষয়গুলোকে সমস্ত দলিলগুলোকে একত্রিত করলে একদিকে আমরা দেখতে পাই লাক রহাফিদ্দিন দিনে কোনো জোর জবরদস্তি নেই এই ধরনের আয়াতগুলো রয়েছে এরপর রয়েছে যে আপনি কী লোকেদেরকে বাধ্য করবেন যেন তারা মুসলিম হয়ে যায় আফটা তুক রিহন্যাস আত্মা একমুক মিন আবার আরেকদিকে আমরা দেখতে পাই রসুল্লা সাল্লাম মুতাওয়াতির হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে উমির তু আনু কাতিল আমাকে আদেশ করা হয়েছে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং আরও রয়েছে সুরা আনফালের উনচল্লিশ সুরাত উনত্রিশ এই ধরনের রায়াতগুলো যেখানে সরাসরি আল্লাহতাল্লাহ যুদ্ধের নির্দেশ দিয়েছেন কাদি সমন্বয় কীভাবে করতে পারে ইমাম ইবনে হাজার আল্লাহ সাল্লানি উল্লেখিত হাদিসটির ব্যাখ্যা দিয়ে বলেছেন হাদিসের বিভিন্ন অর্থ ব্যাখ্যা করার পর তিনি বলেছেন রাসুল্লা সাল্লাসালাম এবং তারপরে যারা তার স্থলাভিষিক্ত অর্থাৎ যারা খলিফা তারা ততক্ষণ পর্যন্ত লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করবেন লড়াই করবেন যতক্ষণ না হয় তারা ইসলাম গ্রহণ করবে অথবা ইসলামের শাসনের অধীনে চলে আসবে কোরআনের অধীনে চলে আসবে যেমন জিজ্ঞিয়া প্রদান করার মাধ্যমে অ থেকে গিয়ে কাজেই এই কথার অর্থ হচ্ছে জিহাদের উদ্দেশ্য বা লক্ষ্য পারপাস হলো সমস্ত বিধানগুলোকে সমস্ত শাসন ব্যবস্থা সমস্ত কুফুরি সরকার ব্যবস্থাকে নির্মূল করা যেগুলো আল্লাহ রায়নের বিপরীত কোরআনের বিপরীত এবং এই জন্য জোর জবরদস্তি করা বৈধ এবং এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক অপরদিকে মানুষদেরকে মুসলিম বানানো তাদের জন্য তাদেরকে মুসলিম হওয়ার জন্য জোর জবরদস্তি করা এটা ইসলাম সমর্থন করে না কাজেই সেই সমস্ত ব্যক্তিরা যখন তারা ইসলামের বিধানকে মেনে নিবে কোরআনের বিধানকে মেনে নিবে সেই ক্ষেত্রে তারা মুসলিম থেকে যাওয়ার স্বাধীনতা লাভ করবে এবং সেটা ঘটবে জিজিয়া প্রদানের মাধ্যমে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার মাধ্যমে ইসলামী শাসনের প্রাধান্যকে মেনে নেওয়ার মাধ্যমে কাজেই কাউকে মুসলিম বানানোর জন্য জোর জবরদস্তি করা এটা বৈধ নয় কারণ ইমরান এমন একটি বিষয় এটা ভিতরের বিশ্বাসের সঙ্গে জড়িত জোর জবরদস্তি করে কাউকে মুসলিম বানানো যায় না এবং এটা ইসলামে বৈধও নয় অপরদিকে এই বিষয়ের উপরে লোকেদেরকে অবশ্যই বাধ্য করতে হবে সেটা হচ্ছে জমিন আল্লাহর কাজেই সেখানে বিধান চলবে একমাত্র আল্লাহর কাজে কোনো লোকেরা যখন এটাকে মেনে নেয় পরবর্তীতে সে তার ইচ্ছা বিভিন্ন ধর্ম পালন করার দুনিয়াতে স্বাধীনতা লাভ করবে কিন্তু পরবর্তীতে আখিরাতে অবশ্যই তাকে এর জন্য শাস্তিভোগ করতে হবে কাদি আবুকার সিদ্দিক তার খিলাফতকালে যে যুদ্ধগুলো করেছেন রোম বা পারস্যে সেখানে তিনি যুদ্ধগুলো করেছেন ওই সকল ভূমিতে থাকা কুফুরি সরকার ব্যবস্থাকে শাসন ব্যবস্থাকে নির্মূল করার জন্য এবং পরবর্তীতে সেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর ব্যক্তিগতভাবে কাউকে মুসলিম হওয়ার জন্য কোন ধরনের জোর করা হয়নি যে কারণে আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে বছরের পর বছর ধরে সেই ভূমিগুলোতে যুগ যুগ ধরে আমসলিমরা বসবাস করে এসেছে হাজার বছর ধরে রাসু সাহা ইসলামের সময় থেকে আবুকার সিদ্দিকের সময় থেকে সেই সমস্ত ভূমিতে যারা খ্রিস্টান ছিল ইহুদি ছিল এখনও সেই হাজার বছর ধরে তারা সেখানে বসবাস করছে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই সমস্ত অঞ্চলগুলোতে কাজেই যদি ব্যক্তিগতভাবে তাদেরকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করা হতো তাহলে এই সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল অথচ অথচ চৌদ্দোশো বছর ধরে সেই ভূমিতে ইসলামের পরেও তারা তাদের ধর্ম নিয়েই টিকিয়ে আছেন কারণ তারা ছিলেন আহলুজ জিম্মা ইসলামী শাসনের অধীনে থাকা অমস্তিম নাগরিক তারা মেনে নিয়েছিলেন জমিন আল্লাহর এবং জমিনের বিধান রীতিনীতি এগুলোও হবে আল্লাহর বিধান অনুসারে এবং এটাকে মেনে নিয়ে জিজ্ঞিয়ার প্রদানের মাধ্যমে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করেছেন আরেকটি বিষয় সাহাবা ইকরাম তারা কিভাবে দাওয়া পরিচালনা করেছিলেন তারা কি তাদের রোমান কিংবা পারস্যের ভূমিতে দাওয়া পরিচালনা করার জন্য অ মুসলিমদের অঞ্চলে তারা দাওয়া দিবেন তাবলিগি মিশন পাঠাবেন এই কি হেরাকলের কাছে অনুমতি চেয়েছিলেন বা পারস্য সম্রাটের কাছে যে আমরা তোমাদের এলাকায় এসে ইসলাম প্রচার করতে চাই তোমরা আমাদেরকে অনুমতি প্রদান দান করো কিংবা রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে শাহাবাহকরাম কি সকল নাগরিকদের কাছে এক এক করে সবার কাছে পৌঁছিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে কাজেই যদি আমরা প্রশ্ন করি যে রোম বা পারস্য আক্রমণের পূর্বে কি কোনো ডাব্লিগি দল সেখানে পাঠানো হয়েছিল দাওয়াতের কোনো দল পাঠানো হয়েছিল এর জবাব না বোধক না এই বিষয়ে সামনে রাখা একটি প্রশ্নকে চমৎকার জবাব দিয়েছেন মুফতি রাকি ওসমানী তার বই ইসলাম এবং আধুনিকতা সেখান থেকে বিস্তারিত আমরা দেখে নিতে পারি সাহাবাইকরাম এবং রাসুসলাম তারা যেভাবে দাওয়া নিয়ে মানুষের কাছে যেতেন তারা প্রথমে যেতেন এবং প্রধানত যেতেন মানুষের উপরে যারা দায়িত্বশীল লোকেদের উপরে যারা প্রধান ব্যক্তি যারা নেতা তাদের কাছে গণহারে সব মানুষের কাছে তারা পৌঁছাতেন না রাসুউল্লাহাম যখন চিঠিয়ে পাঠিয়ে লোকেদেরকে ইসলাম দিকে আহ্বান করেছিলেন তিনি সরাসরি কাকে চিঠি দিয়েছেন রোমের সম্রাটকে পারসের সম্রাটকে এবং আরব খ্রিস্টানদের যারা প্রধান ব্যক্তি তাদেরকে হজের সময় রাসুউল্লা সাল্লা স্লাম গিয়েছেন আরব গোত্রের প্রধান ব্যক্তিদের কাছে তাইফের রাসুসলাম গিয়েছেন তাদের প্রধান ব্যক্তিদের কাছে কাদে যে সমস্ত ব্যক্তিরা লোকেদের উপরে প্রধান ব্যক্তি লোকেদের উপরে যাদের আদেশ নিষেধকে পরিচালনা করা হয় সেই সমস্ত ব্যক্তিরা যখন ইসলামকে গ্রহণ করে এর অর্থ হচ্ছে সকল মানুষই ইসলামকে গ্রহণ করে নিয়েছে এবং তারা যখন প্রত্যাখ্যান করে তাদের প্রত্যাখ্যান করা সকল মানুষেরই প্রত্যাখ্যান করা কাজেই এই নীতির উপর ভিত্তি করেই রাসু সাহা ইসলাম এবং সাহাবা একরাম তারা যুদ্ধ পরিচালনা করতেন এবং যুদ্ধগুলো এবং এর উপর ভিত্তি করেই সেই যুদ্ধগুলোর ন্যায্যতা নির্ধারিত হয়েছে কাজেই যখন যখন রোমের সম্রাট হেরাকল প্রত্যাখ্যান করেছে রাসু উল্লাহ সাল ইসলামের আহ্বানকে তখন মুসলিমরা এই অধিকার পেয়েছে তাদের ভূমিতে থাকা সমস্ত রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার একই কথা খ্রিস্টার ক্ষেত্রেও পারস্য সম্রাটের ক্ষেত্রেও প্রযোজ্য যদিও বা তাদের সাধারণ লোকেরা তাদের কাছে এক এক করে কোনো জামাতে এসে ইসলামের কথা তাদের সামনে উপস্থাপন করেনি কিন্তু এরপরেও সেই যুদ্ধগুলো ছিল বৈধ যুদ্ধ এবং এটাই হচ্ছে আমাদের সামনে রেখে যাওয়া সাহাবা একরম ডেলিগেসি এবং আদর্শ এবং তৃতীয় ও শেষ পয়েন্ট আবুকরসিদ্দিকরা ইতলানু সেই সময় যাদেরকে মুসলিম মুজাহিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে কিম স্ট্যান্ডার্ড অনুসরণ করেছিলেন বা কি কী ধাপ অনুসরণ করেছিলেন অনেক সময় আমাদের মধ্যে আমরা এই ধরনের মানসিকতা দেখি আমরা মনে করি যে যুদ্ধ বা জিহাদ বা করা এটি শুধুমাত্র একটি পরবর্তী ধাপ প্রথম ধাপ হচ্ছে তার বিয়া নফ্সের জিহাদ অনেক অনেক আধ্যাত্মিক উন্নতি অর্জন করা আধ্যাত্মিক উন্নতির প্রস্তুতি এরপরই কোনো একজন ব্যক্তি সেই উৎকর্ষতা অর্জনের পর সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এরকম একটি ধারণা রয়েছে কিন্তু এই ধারণার বিপরীতে যদি আউকর রসিদিকের সময়ে কিংবা রসুল্লা সাল্লাহামের সময়ের ঘটনাগুলোকে দেখি সেখানে আমরা কী দেখতে পাই রাসুদুল্লাহ সাল্লাম যখন মদিনাতে ছিলেন তখন যদি কোনো ব্যক্তি এসে ইসলাম গ্রহণ করত তিনি সাথে সাথেই তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিতেন যুদ্ধে পাঠানোর আগে তাদেরকে কোনো ধরনের আধ্যাত্মিক উন্নতি স্পিরিচুয়াল ট্রেনিং সেশনের ব্যবস্থা করা লম্বা সময় ধরে এই ধরনের কোনো ব্যবস্থাপনা সেখানে ছিল না যেমন হুদের যুদ্ধের দিনের ঘটনা আমরা জানি মোহাইরিজ তার ঘটনা রয়েছে সে বলল রসুল্লাের কাছে এসে যে আমি তোমার আপনাদের সঙ্গে যোগদান করতে চাই রসুল আসলাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি মুসলিম নাকি অন্য কিছু সেই ব্যক্তি কালেমার সাক্ষর প্রদান করল সে বলল যে আল্লাহ সহ এবং মোহাম্মদাম আল্লাহর অনুমতি লাভ করে সেই যুদ্ধে সামিল হয়ে গেল এবং যুদ্ধ করে সে শাহাদত বরণ করল রসুহসলাম তার সম্পর্কে বললেন ভাইরিদ খৈরিয়াহুদ সেই ইহুদীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কাজেই মুখাহি ঘটনা আমাদের সামনে রয়েছে যে সে এক বাক্য সওয়াত আদায় করার সুযোগ পায়নি সে শুধুমাত্র কালেমা পড়েছে এবং যুদ্ধে সামিল হয়েছে সাহায়তা অর্জন করেছে কোনো সিয়াম ছিল না সবাদ ছিল না শুধুমাত্র কালেমায় ছিল তার আমল নামায় এবং পরবর্তীতে সে শহীদ হয়ে গেল কাজেই তার ক্ষেত্রে এই কথা কীভাবে প্রযোজ্য হতে পারে যে প্রথমে জিহাদ আল আকবর করে আসতে হবে নফসের জিহাদ করতে হবে এরপরই তুমি বাস্তব যুদ্ধে সামিল হতে পারবে ওলামা একরম এই বিষয়গুলোকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নফসের জহাত বড় জিহাত এগুলো স্পষ্ট বিদাত নবোদ্ভাবিত বিষয় যেগুলো শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় তবে একই সঙ্গে আধ্যাত্মিক উন্নতি বা প্রস্তুতির ক্ষেত্রে এই কথাটিও সত্য সেটা হচ্ছে যাদের মাধ্যমে ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে যাদের মাধ্যমে এই দিনের অরিজিনাল ভিত্তি স্থাপিত হয়েছে তাদের ক্ষেত্রে মক্কায় ১৩ বছর ধরে স্পেশাল ট্রেনিং সেশনের ব্যবস্থাপনা ছিল কারণ যুদ্ধ বা এমন একটি বিষয় যেটা বাস্তবে অল্প কয়েকজন ব্যক্তি চারজন পাঁচজন মিলে এটা সম্ভব নয় রসুল্লাহ সাহা ইসলাম আবুবকর খাদিজার্নহা আলী এবং জায়দ বিন হারিসা তারা মিলেই মক্কার কুরাইশিদেরকে পরাজিত করে দেবেন এটা সম্ভব নয় কাজে মক্কায় যাদের মাধ্যমে ইসলামের ভিত্তি স্থাপিত হয়ে তাদের জন্য অবশ্যই ১৩ বছর মেয়াদি একটি স্পেশাল ট্রেনিং শেশনের ব্যবস্থা ছিল কিন্তু দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে দিন পরিপূর্ণতা লাভ করার পর আবার পেছনে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই ইসলামের ভিত্তি এটা একবার স্থাপন করা হয়ে গিয়েছে এখন আমরা সেই সমস্ত ব্যক্তি নই যাদের মাধ্যমে আবারও সেই ইসলামের ভিত্তিকে স্থাপন করা হবে শরীয়ত পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং ইসলামের বিধানগুলো ইসলামের বিধানগুলোকে পূর্ণতা দান করা হয়েছে কাজেই এখন কোন একজন ব্যক্তি যদি আজকে এসে মুসলিম হয় তার ক্ষেত্রে কি আমরা এই কথা বলতে পারি যে তুমি আজকে মুসলিম হয়েছো কাজেই তুমি তেরো বছর তোমার জন্য সুযোগ রয়েছে তেরো বছর তুমি মদ খাবে সামনে তেরো বছর এরপর তোমার জন্য মদ হারাম হবে কারণ মক্কায় তো এভাবেই প্রথমে ১৩ বছর চারটি থাপে ধীরে ধীরে মদ হারাম হয়েছিল আজকে যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাকে কি আমরা এই কথা বলতে পারি যে আজকে তুমি মুসলিম হয়েছ কাজেই তোমার জন্য উচিত হবে চোদ্দ বছর পরে যে রমাদান আসবে সেই রমাদানে তুমি রোজা রাখবে কারণ এভাবেই তো রোজার বিধান নাজিল হয়েছিল। এই ধরনের কথা আমরা বলি না অর্থাৎ আজকেই যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাকে আমরা বলি ইসলাম গ্রহণ করার মাধ্যমে তোমার উপরে শরীয়তে সেই বিধানগুলোকে প্রয়োগ করা হবে যেগুলো রাসুউল্লামের সময়ই পূর্ণতা অর্জন করেছে তোমার জন্য মদ হারাম হবে তোমার জন্য সামনে রমাজান আসলে রোজা রাখা বাধ্যতামূলক হবে य मानदी ग्रहण करी तो विपरीत जिहर क्षेत्र में क्या भिन्न मान ग्रहण करते चाहिए अथच पाई रोजा रखार क्षेत्र में जे फर्मेट आल सुबह तला आयात नाजिल करुद्धर क्षेत्रे आल्लासुबहला एक ही शब्दभंगी व्यवहार कर आल्लासुबहला कतिबा अलयी कमल सियम कतिबा अलई कमल खताल तुम्हारे रोजार विधान के फरजा हलो तुम्हारे युद्धर विधान के फरज তাদের সাহাবায়ক রামদের ঘটনা সাহাবাহিক রামদের স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখতে পাই আবু অকার ইএমএন থেকে রিক্রুট করা সেই নব মুসলিমদেরকে নও মুসলিমদেরকে জন্য তেরো বছর মেয়াদি কোনো স্পেশাল ট্রেনিং সেশনের তার বিয়া আধ্যাত্মিক উন্নতির আয়োজন করেননি বরং তাদের ইসলাম গ্রহণ করার মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দান ছিল তাদের আধ্যাতিক উন্নতি অর্জন করার সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা শত্রুদের বিরুদ্ধে যখন একজন ব্যক্তি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে তার চতুর্দিকে তীরতর বাড়ি এগুলোর ঝলকানি মৃত্যু চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে সেই অবস্থায় যেভাবে সে আল্লাহর কাছে দোয়া করে সেই অবস্থায় যেভাবে সে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চায় এবং এর মাধ্যমে তার যে আধ্যাত্মিক উন্নতি ঘটে থাকে সেই পরিস্থিতি প্রেক্ষাপটের বিকল্প আর কি হতে পারে মৃত্যুকে সামনে রেখে যখন কোনো একজন ব্যক্তি শত্রুদের মোকাবেলা করে যুদ্ধের ময়দানে যেখানে তার যে কোনো মুহূর্তে মৃত্যুর আশঙ্কা থাকে অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অঙ্গহানির আশঙ্কা থাকে এমন কোনো বিপদ নেই যেখানে তার সামনে নেই অথচ সেই অবস্থায় যুদ্ধ নাকি এটা ছোট দিহাত ওলামা একরাম বলেছেন কাজেই এই ধরনের ছোট এবং বড়ো দিহাত এভাবে বিভক্ত করা। এগুলোর কোনো ভিত্তি নেই এটি হচ্ছে নব বিষয় এবং বিদাত কাজেই কোনো একটি বিষয়কে আমরা কিভাবে দেখি আমরা কিভাবে বুঝি এটা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যখন আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমাদের সেই বুঝ এটা সাহাবা একরামদের দৃষ্টিভঙ্গির সঙ্গে এবং তাদের অবস্থানের সঙ্গে মিলে না যাবে সাহবা একরাম তাদের আমাদের কি দুনিয়াকে দেখতে হবে তাদের চোখেই আমাদেরকে দিনকে বুঝতে হবে আমাদের দৃষ্টিকে তাদের চোখে আমরা চাপিয়ে দিতে পারি না সাহাবা একরাম তারাই হচ্ছেন সত্য পথের উপরে প্রতিষ্ঠিত জামাত আলোচনার শেষ অংশে আমরা আল্লাহ সুহামতাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুহামতোল্লাহ যেন আমাদের এই আলোচনার প্রতিষ্ঠাগুলোকে কবুল করে নেন এবং আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন এবং সাহবা একরামের প্রতি আমাদের ভালোবাসাকে আল্লাহ সুহাজা বৃদ্ধি করে দেন এবং ভালোবাসার যে দাবি সেটা হচ্ছে তাদেরকে অনুকরণ করা অনুসরণ করা সেটা পূরণ করার ক্ষমতা আমাদেরকে দান করেন কারণ ইসলামে ভালোবাসা শুধুমাত্র একটি অনুভূতির নাম নয় ভালবাসা হচ্ছে যাকে ভালোবাসি তাকে অনুকরণ করা অনুসরণ করা এবং আনুগত্য করা আল্লাহ সুহার যেন আমাদের সবাইকে সাহাবা একরামদের সঙ্গে জান্নাতে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেন আমিন আলোচনার শেষ অংশ এখানে আমরা যুক্ত করেছি আব্বার সিদ্দিকের অফহাতের ঘটনা এবং এর মাধ্যমে আমরা আমাদের আলোচনাকে সমাপ্ত করছি দিনটি ছিল এক প্রচণ্ড শীতের দিন আবু অকার অসুস্থ হয়ে গেলেন তার জ্বর হল এবং দিন দিন জ্বরের তীব্রতা বৃদ্ধি পেতে লাগল তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে সেই অসুস্থ অবস্থায় আবু অকার তিনি যে বিষয়ে নিয়ে চিন্তিত ছিলেন তিনি ভাবছিলেন কাকে তিনি তার উত্তরস্বরী নিযুক্ত করে যাবেন এই বিষয়ে তিনি সুরা করলেন পরামর্শ করলেন প্রথমে তিনি আব্দুর রহমান বিনাউফলান তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন অমর ইব খাতাব সম্পর্কে আপনার অভিমত কি আব্দুর রহমান তিনি বললেন আপনি আমাদের মতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এ বিষয়ে আপনি সবচেয়ে ভালো জানবেন আবু বকার সিদ্দিক বললেন কিন্তু আমি আপনার মতামত জানতে চাই আব্দুর রহমান তিনি জানতেন কেন আবুকর সিদ্দিক তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন जिज्ञासा कर खिलाफतर जो अमर इबुल खतबर बेपारे अपन अभिमत क्यी अबू अकार सिद्दिक एट चे खिलाफतर आसने अबू अकार सिद्दिकर पर सब चेयुक्त व्यक्ति क्या हबें से निर्णय करारती प्रश्न कर आब्दुर रहमान बोलें आपनी अमर के जोटा उत्तम मने करें चे उत्तम अन् कथा बोलते गुझिए दिलान अमर इब्दुल खत् पदर जो सब चेय्य व्यक्ति প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করতে পারি আব্দুর রহমান বিনাউফ তিনি নিজেও সেই পদের জন্য উপযুক্ত ব্যক্তি হতে পারতেন কারণ তিনি ছিলেন জান্নাতে সুসংসাপ্রাপ্ত সেই দশজনের অন্যতম একজন ব্যক্তি নিঃসন্দেহে খিলাফতের পদবি গ্রহণ করার জন্য খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার জন্য স্বাভাবিকভাবেই সেই দশজনের বাইরে কোনো ব্যক্তি আসতে পারেন না আবু করসিক ওমর ইবুল খাতাব ওসমান ইবিন আফফান আলী বিন আবু তলিফ রাহু আব্দুর রহমান বিনাউফ তাল্হা বিন উবায়দুল্লাহ জুবাইর ইউল আওয়াম আবু উবায়দা ইবনুল জর সাঈদ বিন জাইদ এবং সা তারা ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই দশজন আব্দুর রহমান বিনাউফ তাদের অন্যতম একজন ছিলেন অবকার সিদ্দিক আব্দুর রহমানের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করলেন তার মতামত জানলেন এবং তাকে বললেন এই বিষয়টি তুমি গোপন রাখবে কারোর কাছে এই বিষয়ে কিছু প্রকাশ করো না এরপর অবকর স্থিতিক তিনি ওসমান ইবনী আফান রাইফানহু তাকে ডাকলেন এবং তাকেও একই প্রশ্ন করলেন অমরের ব্যাপারে আপনার মতামত কী ওসমান ইবিন আহান তিনি বললেন আল্লাহ নামে কসম করে বলছি আমি বিশ্বাস করি অমর ইবনুল খাতাব গোপনে যা করেন সেটা তার প্রকাশ্য অবস্থার থেকে উত্তম অর্থাৎ তার ভেতরের অবস্থা তার বাহিরের অবস্থার থেকেও উত্তম তার বাতেন তার লহের অবস্থার থেকে উত্তম এরপর বললেন এবং তার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আমাদের মধ্যে নেই আবু অকর সিদ্দিক ওসমান ইবনে আহমানকে বললেন যদি আমি ওমর ইবনুল খাতাবকে বাদ দিই তাহলে আমি আপনাকে বাদ দেবো না অর্থাৎ যদি তিনি খলিফার পদে ওমর ইবনুল খাত্তাবকে নিযুক্ত না করেন এই সিদ্ধান্ত যদি আবুকার সিদ্দিক গ্রহণ করেন তাহলে পরবর্তী যে ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করবে তিনি হচ্ছেন ওসমান ওসমানকে এই আবুকর সিদ্দিক নিয়োগ করবেন এরপর আবু অকর সিদ্দিক তিনি উসাইদ ইবনে হুদয়ার রাত তোলাহকে ডাকলেন এবং তার মতামত জানতে চাইলেন তিনি বললেন আমি মনে করি আপনার পর তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি যে বিষয় মুসলিমদেরকে খুশি করে সেই বিষয়ে তিনিও খুশি হন এবং যে বিষয় মুসলিমদেরকে অখুশি করে সেই বিষয়ে তিনিও অখুশি হন সুতরাং ওমর ইব্দুল খাতাব তিনি এই উম্মাকে নিয়ে ভাবেন যে বিষয়গুলো উম্মার খুশির কারণ হয় সেই বিষয়ে তিনি খুশি হন যে বিষয়গুলো এই উম্মার ক্ষতির কারণ হয় সেই বিষয়ে উমর ইব্দুল খাতাব তিনিও অখুশি হন আউ কার সিদ্দিক সুতরাং যাদের সঙ্গে পরামর্শ করলেন প্রত্যেকেই একই ধরনের জবাব দিয়েছেন তবে ব্যতিক্রম ছিলেন তালহা রাদির লহ্ন তিনি কিছুটা ভিন্ন মত পোষণ করেছিলেন তালহা তিনি বললেন যখন আল্লা সুমতালার কাছে বিচারের দিনে আমাদেরকে প্রশ্নোত্তর করা হবে তখন আল্লাহমতাল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে কেন আপনি ওমারের মতো একজন ব্যক্তিকে আমাদের উপর দায়িত্বশীল নিযুক্ত করলেন নেতা হিসেবে নিযুক্ত করলেন তখন আপনি কী জবাব দিবেন তাল্হা যে বিষয়ে ইঙ্গিত করেছিলেন সেটা হচ্ছে অমর ইব্দুল খাত্তাবলানু তার মানসিক কঠোরতার দিকটি এটা সবার কাছে স্পষ্ট ছিল তিনি মানসিকভাবে বেশ কঠোর মেজাজে ছিলেন সেই বিষয়টিকে প্রশ্ন হিসাবে তালহা আবুকারস্তিকের কাছে রেখেছিলেন অমর ইব্দুল খাতাবের জন্ম তার বেড়ে ওঠা তার যেই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন সেই পরিবেশের প্রভাবে তিনি এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছিলেন এটা তার মজ্জাগত একটি বৈশিষ্ট্য ছিল তার চারিত্রিক কঠোরতা একই সঙ্গে তিনি ছিলেন কঠোর দৃঢ় অনমনীয় একজন ব্যক্তি অমর ইব্দুল খাতাবান সম্পর্কে মানুষের অন্তরে এক ধরনের ভয় মিশ্রিত শ্রদ্ধাবোধ সৃষ্টি হতো এ প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করলে কিছুটা ধারণা করতে পারি ওমর ইতলানহুর মেজাজ কেমন ছিল একবার আবু মোসা আল্লাহ শাহরি রায়হু তিনি অমরের সঙ্গে সাক্ষাৎ করতে দিয়েছিলেন এবং তিনি তিনবার তার দরজায় পরপর করানারে নক করেন ধাক্কা কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসছিল না অমর কোনো জবাব দিচ্ছিলেন না কাজেই আবু মোসা আল্লাহ সারি তিনি ফেরত যাচ্ছিলেন তখন অমর ভেতর থেকে বের হয়ে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনি চলে যাচ্ছেন কেন আবু মোসা বললেন আমি চলে যাচ্ছিলাম কারণ আমি রসুল্লা সাল্লাকে বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি তিনবার অনুমতি চায় এবং ভেতর থেকে কোনো অনুমতি বা উত্তর বা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে তার উচিত সেখান থেকে চলে যাওয়া অমর ইবনুল খাতফটাকে বললেন সত্যি রাসুউল্লাহ আসলাম এই কথা বলেছেন আপনাকে আমার কাছে একজন সাক্ষী উপস্থিত করতে হবে এবং প্রমাণ করতে হবে যে রাসুউল্লা সাল্লাহ আসলাম এ কথা বলেছেন আবু মোসাআলাহ শাহরি তিনি রাসুউল্লাহ আসলামের একজন বিশিষ্ট সাহাবি তিনি যখন অমারের কাছ থেকে এই ধরনের কথা শুনলেন তিনি তার চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করল তিনি সাক্ষী খুঁজতে শুরু করলেন এবং আনসারদের একটি দলের কাছে গিয়ে উপস্থিত হলেন আনসাররা আবু মুসা আল্লাহ শাহরিকে এমন একটা অবস্থায় দেখলেন আবু মুসা আল্লাহ শাহরি তার চেহারা রক্তশূন্য আবু সাহিদুল কুদ্রি তিনি ঘটনা বর্ণনা করছেন এবং তিনি বললেন যখন আমরা আবু মুসাহাকে দেখলাম আমরা দেখলাম তার চেহারা ফ্যাকা সে ধারণ করেছে অবাক হলাম আমরা জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে আবু মুসাহা বললেন অমর আমাকে প্রমাণ হিসেবে একজন সাক্ষী নিয়ে যেতে বলেছে আমাকে প্রমাণ করতে হবে যারা সুবুল্লা স্লাম এ কথা বলেছেন আবু সাইদুল ক্ষুদ্রি বললেন আপনি চিন্তা করবেন না আমাদের এই অন্য দেশের যে সবচেয়ে ছোট সবচেয়ে তরুণ সে যাবে আপনার সঙ্গে সাক্ষী হিসেবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আঁচলিকদের মধ্যে অল্প সাহাবা যারা ছিলেন তারা সময় হাদিস করতেন পড়তেন হাদিস অধ্যয়ন করতেন তরুণদের বিপরীতে অন্যান্য সাহাবি যারা ছিলেন যারা বয়োজ্যেষ্ঠ তাদের বিভিন্ন দায়িত্ব ছিল কৃষি কাজ ক্ষেত খামার দেখাশোনা করা ব্যবসা বাণিজ্য পারিবারিক বিভিন্ন কাজের কারণে তারা জীবিকা উপার্জনের কাজে ব্যস্ত থাকতেন ফলে ভাবে হাদিস শিক্ষা করা এটা তাদের জন্য সুযোগ হতো না কিন্তু তরুণদের ক্ষেত্রে এই ধরনের অবসর ছিল তারা সুল্লা সাল্লামের সাহায্য লাভ করতে পারতেন দীর্ঘ সময় থাকতে পারতেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে সমস্ত সাহাবাহকরাম আসহাব ইসুফার অন্তর্ভুক্ত ছিলেন আবু হুরাইরা রাতে তুলান্নর মতো তারাও যেহেতু কোনো দুনিয়াবী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তারা রসুল্লা সামের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ লাভ করতেন আবু হুরাইরা তিনি আসহাব ইস্তুফার মধ্যে একজন ছিলেন এবং এই কারণে আবু হুরাইরা তিনি বহু হাদিস শিক্ষা লাভ করেছেন এবং মানুষের কাছে সেগুলোকে বর্ণনা করতেন এবং যখন তিনি এত হাদিস মানুষের কাছে বর্ণনা করতেন লোকের থেকে জিজ্ঞাসা করত যে আপনি কীভাবে এত হাদিস জানেন যেখানে কিনা অন্যান্য সাহাবি যারা আপনারও আগে ইসলাম গ্রহণ করেছে তারাও এত হাদিস জানেন না আবুঘরাইরা বলতেন এর কারণ হচ্ছে অন্যান্য লোকেরা তাদের কাজকর্ম ছিল ব্যবসা ছিল সেখানে আমি খালি পেটে রাসু উল্লাহ সাল্লাহ আসলামের সাহচর্য গ্রহণ করতাম সেখানে আমাকে এই ধরনের কোনো কাজ করতে হতো না কাজেই তিনি এর জন্য স্যাক্রিফাইস করেছেন তিনি অন্য অন্য থেকে বিরত হয়ে কষ্ট স্বীকার করে রাসুদুল্লা সাল্লাহ আসলামের সঙ্গে থাকা সময় গ্রহণ করাকে প্রাধান্য দিয়েছিলেন শেষ পর্যন্ত আবু মোসাহ তিনি খুশি হলেন কারণ একজন সাহাবিকে তিনি সাক্ষী হিসেবে পেয়েছেন যাকে তিনি অমরের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করতে পারবেন সেই কথা রাসু সুল্লাম বলেছিলেন এখানে মূল বিষয় হচ্ছে অমর রাজিত বলিষ্ঠ চরিত্র এবং ব্যক্তিত্বের প্রভাব মূলত এই কারণেই আবু মুসা শাহরি তিনি ঘাবড়ে গিয়েছিলেন তাতে সাহাবার রদিৎতুল্লাহদের মাঝে অমরের মানসিক এই দিকটি এটা বেশ পরিচিত ছিল তাল্লা সেই দিকটি নিয়ে চিন্তিত ছিলেন তিনি আবু অকরাসিদ্দিকের কাছে মতামত পেশ করলেন আপনি বিচারের দিনে যদি এই কারণে আল্লাহ সুহামতাল আপনাকে প্রশ্ন করেন যে এইরকম একজন কঠোর ব্যক্তিকে উম্মাতের উপর দায়িত্বশীল নিযুক্ত করলেন তখন আপনার কী জবাব হবে আবু অকর সিদ্দিক তিনি আমরা শুরুতেই বলেছি সেই সময় তার অসুস্থকালীন অবস্থা তিনি জ্বর আক্রান্ত ছিলেন কিন্তু তালহা যখন এরকম একটি বিষয়ে আল্লাহ সুহামতালার কথা আবুউকর সিদ্দিককে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন কাদের আবুকার স্থিতিক বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নিলেন এবং উপযুক্ত উত্তর প্রদান করা জরুরি মনে করলেন তিনি লোকেদেরকে বললেন আমাকে উঠে বসিয়ে দাও আবুকার স্থিতিককে বসানো হলো এবং এরপর তিনি বললেন যে তুমি আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছ যদি তোমাদের মধ্যে কেউ অন্যায়ভাবে জুলুম করে এই দায়িত্ব গ্রহণ করে অর্থাৎ খিলাফার পদ খলিফার পদ গ্রহণ করে তাহলে সে বিফল হবে ব্যর্থ হবে এবং যখন আমাকে আমার রবের সঙ্গে একত্রিত করা হবে তিনি যদি আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন যে কেন অমরের মতো একজন ব্যক্তিকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে আমি বলবো যে অমরকেই আমি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে পেয়েছি অন্য একটি বর্ণায় এসেছে অবকার সিদ্দিক তিনি জবাব দিয়েছেন আমর তো আলাইহিম আমি তাকে নিযুক্ত করেছিলাম এই দায়িত্বের জন্য কারণ আমি তাকে পেয়েছি আলকাউই ওয়েল আমিন আমি তাকে পেয়েছি আলকাউই বা শক্তিশালী হিসেবে এবং আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এবং এই দুটি শব্দকে ব্যবহার করে একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে কোরআনে বর্ণনা করা হয়েছে এবং সেই ব্যক্তি ছিলেন মোসা আলাহি ইসাল্লাম আল কাউই আল আমিন মাদিয়ানের সেই ধার্মিক ব্যক্তি সেই ব্যক্তির কন্যা মোসা আলাহ ইসলাম সম্পর্কে তাদের পিতার কাছে বর্ণনা করতে গিয়ে এই দুটি শব্দকে ব্যবহার করেছিল মোসা তিনি এমন একজন ব্যক্তি যিনি শক্তিশালী এবং বিশ্বস্ত কাজে আমরা দেখতে পাচ্ছি কোরআনে এই দুইটি গুণের কথা উল্লেখ করা হয়েছে যে দুইটি গুণ থাকার কারণে মোসা আলাহিস্লাম তিনি একটি কাজে নিয়োগ লাভ করেছিলেন কাজে যে কোনো ব্যক্তিকে যখন কোনো কাজে নিয়োগ করা হয় তখন এই দুটি গুণ দেখা প্রয়োজন সেই কাজের জন্য সে শক্তিশালী কিনা এবং সেই ব্যক্তি বিশ্বস্ত কিনা শক্তিশালী বলতে এখানে শারীরিক শক্তি উদ্দেশ্য নয় যে কোনো কাজের জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতা থাকাই শক্তিশালী শব্দের অর্থ যদি সেই কাজ শারীরিক পরিশ্রমের কাজ হয় তাহলে তাকে শারীরিকভাবে শক্ত সমর্থ হতে হবে এবং যদি সেই কাজের জন্য মানসিক দক্ষতা প্রয়োজন হয় তাহলে তাকে সেই ব্যক্তিকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে ওমর ইবুল খাতাব রাইত তিনি ছিলেন সেই কাজের জন্য কবি শক্তিশালী একই সঙ্গে তিনি ছিলেন একজন বিশ্বস্ত ব্যক্তি কাজে আবহাওয়ার সিদ্ধিক তিনি তাল্হার জবাবে যে বিষয়টিকে বলেছেন তার সার অংশ হচ্ছে এরকম হতে পারে একজন ব্যক্তিকে কোনো একটি বিষয়ের জন্য আমরা অপছন্দ করছি স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষের মধ্যেই কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলিকে আমরা কিছুটা অপছন্দ করি কিন্তু সামগ্রিক বিচারে অবশ্যই অমর ইব্দুল খাতাব রাইত লানহু তিনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আউ্বার সিদ্দিকের মতামত ছিল একই ধরনের আউ্বা সিদ্দিক তিনি নিজেও খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন কাজেই তিনি অমর ইব্দুল খাতাব ইতলানহুকেই এই উম্মার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে চিন্তা করছিলেন এবং এটাকে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আউ সিদ্দিক বললেন যে এটাকে তোমরা লিখে রাখো যে আমি ওমর ইব্দুল খাতাবকে নিয়োগ করতে যাচ্ছি এবং দুনিয়া ছেড়ে যাওয়ার আগেই আমি তাকে নিয়োগ করব। কাজেই সেটাকে লিপিবদ্ধ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত মসজিদে সেই ঘোষণা প্রদান করা হয় এবং অমর ইবুল খাতাব রাইতলানহু আবু বকর সিদ্দিক জীবিত থাকা অবস্থাতেই মানুষদের কাছ থেকে আনুগত্যের শপথ বা গ্রহণ করেছিলেন সেটা আবুকর সিদ্দিকের মৃত্যুর পরে সংঘটিত হয়নি বরং আবুকর সিদ্দিক সেই সময় দিবিত ছিলেন যখন আবুকার সিদ্দিক তার ওফাত হয়ে যায় সাথে সাথেই অমর ইবুল খাতাব রাই তিনি খলিফার পদে দায়িত্ব গ্রহণ করেন সময়ের সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের শারীরিক অবস্থার ক্রম অবন্নতি ঘটতে থাকলো। এবং দুই সপ্তাহ পর তার অবস্থা আগের সময়ের থেকেও অনেক অবনতি ঘটল আব্বার সিদ্দিক তার মেয়ে আইসার আতলানহাকে উমুল মেনিন তাকে জিজ্ঞাসা করলেন রসুলুল্লা সাল্লাম যেই দিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সেই দিন কী বার ছিল আইসারা ইতালহা তিনি জবাব দিয়ে বললেন সেই দিনটি ছিল সোমবার আব্বার সিদ্দিক জিজ্ঞাসা করলেন আজকের দিন কীবার আইসার ইতালহা বললেন আজও সোমবার আব্বার সিদ্দিক তিনি বললেন আমি আশা করি আমার মৃত্যু আজকের দিনেই হবে আপাত দৃষ্টিতে আউকার সিদ্দিকের এই মন্তব্যকে একটি সাধারণ মন্তব্য বা ইচ্ছা হিসেবে আমাদের সামনে মনে হলেও এটি খুবই চিন্তা উদ্দীপক একটি উক্তি আউকার সিদ্দিক তিনি সচেতনভাবে কিংবা অসচেতনভাবে সকল অবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতেন এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত যত্নবান এবং আগ্রহী ছিলেন এমন কি তার মৃত্যুর ব্যাপারেও তিনি অবচেতনভাবে তার অন্তর থেকে যাচ্ছিলেন যেদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন যদি সেই দিনে তারও মৃত্যু হতো মৃত্যুর ক্ষেত্রেও তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাকে অনুসরণ করার চেষ্টা করছিলেন এবং সেটা চাচ্ছিলেন তার পুরো খিলাফা সেটাও ছিল রসুল্লা সাল্লা সুন্নাকে অনুসরণের এক চমৎকার দৃষ্টান্ত উদাহরণ কাদী আবুকার স্মৃতি শুধুমাত্র যে সুন্নাগুলো অনুসরণ করলে আমাদের কোনো বাধা আসে না বা সহজ কথাই বলতে গেলে শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নাত নয় বরং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে বিষয়গুলোতে রাসুউলামের সুন্নাকে অনুসরণ করলে বাধার সম্মুখীন হতে হয় আতঙ্কজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই সমস্ত বিষয়েও তিনি রাসুউলাস্লামের সুলনাকে অনুসরণ করেছিলেন যেগুলো আমরা এই পুরো সিরিজ জুড়ে আলোচনা করেছি ওসোমার ইতলানহোর বাহিনী প্রেরণ করা তার একটি উদাহরণ ছিল আবুকর সিদ্দিক তার নিজের সম্পর্কে তিনি বলেছেন যে আমি কোনো উদ্ভাবক নই আমি একজন অনুসরণকারী মাত্র তিনি অন্তর থেকে চেয়েছিলেন रसूल्लाह सल्लाम जतद ये छिले जान से एक ही बयस पर्त हायत थके दिन रसूल्लाह सल्लासम मृत्युबरण कर एक ही सोमवार दिन जान तर मृत्यु हो जाए जीवन थ मृत्यु पर्त प्रत्येकट विषय रसूल्लाहल्लाम के अनुसरण करते चाचित आउकर सिद्दिक तरह दुनियाते शेष कथा छोटी मुस्लिमान वालहिगनी विस्ल আল্লাহ সুহামতালার কাছে দোয়া করে তিনি বলেছিলেন হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনি দুনিয়াতে এবং পরকালে আমাদের রক্ষাকর্তা আমাদের ওয়ালি অভিভাবক আপনি আমার এই নফসকে আমার এ রুহকে কবুল করুন আপনার ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী একজন মুসলিম হিসেবে এবং আমাকে সৎ কর্মশীল সলিহীন ব্যক্তিদের সাথে সামিল করে দিন এরপর তিনি আরও দোয়া করেন আমাকে আমার সবচেয়ে কাছের বন্ধু মোহাম্মদ সাল্লাসাল্লামের সঙ্গে একত্রিত করুন এবং তার সেই সকল সাথীদের সঙ্গে সহচরদের সঙ্গে একত্রিত করুন যারা আমার আগেই এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ১৩ হিজরি একুশ তারিখ জুমাদা আল আখের সেই দিন মৃত্যুর পূর্বে এগুলোই ছিল অবুকার সিদ্দিকের উচ্চারিত শেষ কিছু কথা তার গৌরবময় খিলাফতের মেয়াদকাল ছিল দুই বছর তিন মাস ১০ দিন এতটুকুই ছিল এত কর্মময় সমস্ত ঘটনার ব্যাপ্তি সমস্ত ঘটনা যুদ্ধ দাওয়া জিহাদ রাসুল রাসলামের সন্নাহকে অনুসরণ করা ইসলামী শাসন ব্যবস্থার নীতিকে প্রতিষ্ঠিত অবস্থায় রেখে যাওয়া এত কিছু আবু কর সিদ্দিক এই অল্প সময়ের মধ্যেই সংগঠিত করেছিলেন অমর ইবদুল খাতাবরাইতলানহু তিনি আবুকার সিদ্দিকের জানাজার সালাতে ইমামতি করার মর্যাদা অর্জন করেছিলেন এবং সেই ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি অমর ইব্দুল খাত্তাব রাইতলানহু তিনি আবু কর সিদ্দিকের জন্য দোয়া করছিলেন জানাজার সলাতের ইমাম হয়ে এবং পেছনে সাহবায়ে কাম তারা সেই দোয়াতে সামিল ছিলেন তারা আউ সিদ্দিকের জন্য দোয়া করছিলেন এবং আমিন আমিন এরকম বলছিলেন তারা সকলেই আলসুবহাম তালার কাছে দোয়া করছিলেন যেন আবু অকার সিদ্দিককে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করা হয় আবুকর সিদ্দিকের দেহকে কবরে নামানো হল অমার ইবনুল খাত্তাব ওসমান ইবিন আফফান তাল্হা ইবন ওবায়দুল্লাহ এবং আব্দুর রহমান বিন আউর হদ্দিউ লানহু এই চারজন ব্যক্তি আবু সিদ্দিকের দেহকে কবরে সাহিত্য করেন আউ্বরসিদ্দিককে দাফন করা হয়েছিল তার কন্যা আইসারা ইতলানহার কক্ষে এবং রসুল্লাহ সাল্লাহ আসলামের দাফনও সেই একই কক্ষে হয়েছিল রসুল্লাহ সাল্লাহসাল্লামের কবরের ঠিক ডান পাশে আউউকর সিদ্দিককে সমাহিত করা হয় রাসুল্লাহ সাল্লাহসাল্লামের প্রতি সম্মান স্বরূপ সম্মানস্বরূপ আউউকরসিদ্দিকের মাথাকে রসুল্লাহ সাল্লাহসাল্লামের মাথার সঙ্গে একই বরাবর না রেখে কিছুটা নিচের দিকে অর্থাৎ রাসুউল্লাহ সাল্লাহসাল্লামের কাত বরাবর আউউ করসিদ্দিকের মাথাকে স্থাপন করা হয়েছিল আউদিককে দাফন করা হয়ে গিয়েছিল এরকম একটি অবস্থায় আবদুল্লাহমা তিনি দ্রুত দৌড়াতে দৌড়াতে আসলেন তিনিও চেয়েছিলেন এই মর্যাদা লাভ করতে দেহকে কবরে সাহিত্য করতে কিন্তু সেখানে পৌঁছে গিয়ে তিনি দেখেন ইতিমধ্যেই তাকে দাফন করা হয়ে গিয়েছে মাত্র দুই বছর তিন মাস এবং দশ দিন সময় খলিফা হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে এত অল্প সময়ে আবু অকার সফলতা অর্জন করেছিলেন তিনি সফল হয়েছিলেন এক নম্বর ইসলামী খিলাফার বিধিবিধান নিয়ম রীতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দ্বিতীয়ত সারা বিশ্বে ইসলামের দাওয়াকে ছড়িয়ে দেওয়ার কাজে কারণ রাসৌরসাল্লাহ ইসলামের সময়ে ইসলামের দাওয়াতের কাজ বড় আকারে জাজিরাত আরবেই সীমাবদ্ধ ছিল ব্যতিক্রম ছিল মৌতাহা এবং তাবুক কিন্তু আউুকার সিদ্দিক সমস্ত পৃথিবীতে পারস্য এবং রোমান সাম্রাজ্যের মাঝে ব্যাপকভাবে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছিলেন সেই সময়ে তিনি ছিলেন মুজাহিদিন এবং দায়ীদের শিক্ষক এবং পথ প্রদর্শক लस भावे क्या करामसित अवसर जापनर मत भोगविलसारे छा खफार दायित्व ग्रहण कराराध्यमे दायित्व पालन मे विपरीते पदवी तर क्षमता के व्यवहार कर आर्थिक सुविधा ग्रहण करें आगे व्यवसा करतें से समय तरह कि सम्पत्ति खलिफार दायित्व ग्रहण कर आगे तरह कि जमीजमा सीदी जो असुस्थ जान तक कन्या आईशाइ तहना के डिगे पाठालेलें আমি আমার রেখে যাওয়া সেই সম্পত্তিগুলো বিক্রি করতে চাই এবং খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর যত টাকা যত অর্থ আমি বাইতুল মাল থেকে বেতন হিসেবে গ্রহণ করেছি আমি চাই সেগুলো আবার মুসলিমদের অর্থ ভাণ্ডারে বায়তুল মালে ফেরত দিতে খলিফার দায়িত্ব গ্রহণ করার কারণে স্বাভাবিকভাবে আউকার সিদ্দিক ফুল টাইম বা সম্পূর্ণ সময় সেই কাজে নিবেদিত প্রাণ ছিলেন কাজেই তার পরিবারের খরচ তার ব্যক্তিগত খরচের জন্য তার যোগ্য এবং প্রাপ্য অর্থ হিসেবে বায়তুল মাল থেকে তাকে ভাতা দেওয়া হচ্ছিল क्योंकि एरपेव मृत्युकालीन समय अबूकर सिद्दिक अस्तियत कर गए रेखे जापत्ति बिक्री वायतुल माले जो अर्थ ग्रहण करू जान आबाद मुस्लिम अर्थ भाण्डारे फाइकि वर्णना थे देखते पाई आईशाई तला वर्णना कर अबू कार आत्मद के देखे बलें खलिफा हार पर ना मुस्लिम एक दृहाम भक्षण करा एक दिनार भक्षण करें अत्यंत साधारण खबर खेती मोटा कपड़ परिधान कर मुस्लिम जी सम्पत्ति नहीं तो जिलें दे एक दुट्ट जिन थे कदे निर्देश दिले तुम्हारा खोज कर देखो खलिफा हार पर सम्पत्ति कतटुकू बृद्धि पे खोज कर देखा गल कलिफा हार कारण बृद्धि पे एक नम्बर एक जो हाफसि गोलम दुई नम्बर एक उट जो उटर माध्यम पानी बहन क्या हतो और तीन नम्बर पाँच दीर्घा मूल्य एक साधारण चादर एस समय अबू कार सिद्दिक असिरियत करलें तीन वस्तु के পরবর্তী তিনি মুসলিমদের দায়িত্বশীল হবেন খলিফা তার কাছে পৌঁছে দেওয়া হোক নির্দেশ অনুসারে এই তিনটি বস্তুকে অমর ইতলানোর কাছে পৌঁছে দেওয়া হল অমর ইবুল খাতাব ইতলানু যখন দেখলেন আউ বকর স্ত্রীর এগুলো তার কাছে পাঠিয়ে দিয়েছেন এটা দেখে তার চোখ থেকে অস্ত্র ঝরে পড়তে লাগলো তিনি আবেগ আক্রান্ত হয়ে গেলেন এবং বললেন আল্লাহ তালা আউ বকরের উপর রহমত করুন রহিম আল্লাহ আবা বাকরিনমর বললেন আল্লাহ আউ অকরের উপর অহং করুন তিনি তার পরবর্তী ব্যক্তিদের জন্য এই কাজকে অত্যন্ত কঠিন করে রেখে গেলেন অর্থাৎ আউ অকর রাসিদ্দিককে অনুসরণ করা তার আদর্শকে অনুসরণ করা পরবর্তী যারা খলিফা হবেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ আউ অকর রসিদ্দিকের আদর্শ তার স্ট্যান্ডার্ড এতটাই উচ্চ এতটাই মহান ছিল যে অর্থ গ্রহণ করা তার জন্য হালাল ছিল এবং যে অবদান মুসলিম উম্মার প্রতি রেখেছেন তার বিপরীতে আরও অনেক বেশি অর্থ আউ অকর রসিদ্দিকের জন্য প্রাপ্য ছিল অথচ সেটাও তিনি মুসলিমদের মুসলিমদের অর্থ ভাণ্ডার মালে ফেরত পাঠালেন কাদের আউ্বাসিদ্দিক এমন একটি অবস্থায় এই উম্মার কাছ থেকে বিদায় নিয়েছেন যখন তিনি কারো কাছে কোনো দেনা রেখে বিদায় হননি বরং এই উম্মা এই মুসলিম উম্মা আবুকর সিদ্দিকের কাছে ঋণী হয়ে আল্লাহ আল্লা সুফতওয়াল্লার নির্ধারিত নিয়ম দুনিয়ার হায়াত পূর্ণ করে প্রত্যেক ব্যক্তিকেই একদিন পরকালে পাড়ি জমাতে হবে আউ্বসিদ্দিক তাকদিরের সেই বিধান অনুসারে দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে চলে গেলেন আখিরাতের জগতে পরকালের জগতে রাজি আলহু ওসলিল্লাহ তাল সঈ মোহাম্মদ ওয়ালহি ওসাহি ওসলাম আলহামদুলিল্লাহি রবিলামিন তাশো মে যে ফুল এক দিন পরে তা ধুলাই লোটি কিছুটা সময় ধুরী যে ফুল এক দিন পরে তা भूलुटे साधेरे जीबुन त मुना खुनिक ए जीबुन के तो नीमितोना आज सुख कल्कता ना অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডবল রেইন ডট মিডিয়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ মিডিয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল youtubecom ডট কম